বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নি নন্দো শ্রী নন্দ নন্দ নন্দন বন্দে আধিকার চোদ গোপীজন সামূত বৃন্দন মনোহর বঞ্চা পুরোশ কৃ পাল পঙ্গু লং হৈতগি ইয়কি পাহংবন্দে প নন্দম বৃন্দ তুলসী বৈ পিয়া বৈ কেসবী সমো ন নারায়ণ নমস্ত নর্তম দেী সরস্বতিং বা কৃষ্ণ কথোপদেশ গৌরী পে সুক্ত গুর্ভক্তি ভোক্তি প্রমদা খগোদ্্য ধে সদা পিভবমভীষ্ট দোহম তীর্থা শিব বিহত লিপৌ বন্দে মহাপুষতে চর ত্যাক্তজ্জ সুশি জলক্ষিম ধর্মীষ্ট বচসা জদগা দিঘদিত বন্দে মহাপুষ তে চরৈরিদবনকিছা বিসুজিত পাম পূর্ণাগ্রসাগর সারমূতিময়ৃপাঙ্কর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতর শিবস গৌরভক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শিবসদি গৌরভক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ সৃয়দ গদাধর শিব সদি গৌরভক্ত বি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হ আজানুম্ব ভুজৌ কনকু সংকেতনৈকিতর কমলাুতা শাম্বর দ্বিজবরৌ যুগ ধর্ম পালো বন্দেগৎপ প্রিয় করৌ করুণা ভুতারৌ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে বংশী বিভূষিতকরাদী পীতা দোণা ধরো পূর্ণে সুন্দর মুখা দরবি কৃষ্ণা পরম কিমপি ততম জ পরম কি জে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবার জানিয়েছেন গৌরীয় মঠের স্বরূপ কি গৌরীয় মঠ কি বস্তু এ সম্বন্ধে সবার একটা পরিষ্কার ধ্যান ধারণা থাকা প্রয়োজন গৌরীয় মঠের স্বরূপ কী শিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যে ইট পাথরের কিছু সুন্দর বিল্ডিং মনোরম প্রাসাদ এটা গৌরী মঠ পদাচ্ছ নয় গৌরী মঠ হল গুরুপাদ পদ্মের অপ্রাকৃত শোবন সদন শোবন কীর্তন সদন গুরুপাদ পদ্মের যে পরিপূর্ণতম প্রকাশ যে ব্রজমন্ডলে হয়েছে গুরুপাদ পদ্মের যে তত্ত্ব গুরুতত্ত্বের যে পরিপূর্ণতম প্রকাশ সেটা শ্রী ব্রজমণ্ডলে গোলক ধামে শ্রীমতী রাধারানী কিশোরীজী রায় কিশোরী সেই রূপেতে তিনি ভগবানের সর্বাঙ্গীন সুখবিধান করেন গুরুত্বের যদি পরিপূর্ণতম প্রকাশের কথা কেউ জানতে চায় তাহলে তিনি হলেন সেই আর তার পূর্বে নিত্যানন্দ রূপে রয়েছেন আর তার শক্তি নিত্যানন্দ বলরামের শক্তি অনঙ্গমঞ্জুরি রূপে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সেবায় রয়েছে কিন্তু বলরাম থাকতে পাচ্ছেন। তারই শক্তি তার সঙ্গে অভিন্ন এসব কথা আলোচনা করা হয়েছে গুরুপাদ পদ্মের অপ্রাকৃত শ্রবণ সদন হল শ্রবণ কীর্তন সদন এই গৌরীয় মঠ এই গৌড়ীয় মঠের স্বরূপ জানতে হলে সেই গৌরীয় গুরুবর্গের চরণে প্রপন্ন হতে হয় সর্বাঙ্গীনভাবে যে শামশ এস দ্বয় অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিখম দুটোটার সর্বাত্মনা আশ্রিত পদম আর নির্বলীখম এরকম অবস্থায় যিনি গৌরী গুরুবর্গের চরণে প্রপন্ন হবেন গৌড়ীয় মঠের স্বরূপ জানতে গেলে গৌরীয় গুরুবর্গের চরণে স্মরণাপন্ন হতে হবে গৌরীয় চরণে স্মরণাপন্ন হলে আমার কর্তব্য কি থাকবে না বলছেন অবিচ্ছিন্নভাবে নিরবচ্ছিন্ন ভাবে গৌরীয় গগনের যে অপ্রাকৃত সেবাময় কথা তা শ্রবণ করতে হবে তার জন্য যে উপায়নগুলো লাগে সেগুলো আগেও বলা হয়েছে সেই সমস্ত নিয়ে গুরু গুরুপাদ পদিত হবে এই হলো মোটামুটি অল্পের উপর জানানো হলো গৌরীয় মাঠের স্বরূপ যার কপালে গৌড়ীয় গুরুবর্গের চরণের কৃপা লাভ হয়নি তারা গৌরী মঠের কথা কিছুতেই বুঝতে পারবেন না স্পেকুলেশন বিভিন্ন জাজমেন্ট এই সমস্ত দিয়ে গৌড়ীয় মঠের অপ্রাকৃত কথা বোঝা যায় না সমস্ত জগৎ দ্য হোল্ড ওয়ার্ল্ড দেয়ার ইন কনফিউশন সমস্ত জগৎ একটা কনফিউশনের মধ্যে ডুবে যাচ্ছে তারা বুঝতে পারছেন না কোনটা ভক্তি কোন দিকে যাবো কী করে যাব এগুলো বুঝতে পারছেন না তারপর যারাও ভজন রাজ্যে একটু উঁকি মারার চেষ্টা করছেন তারাও নিজের বিদ্যা বিভিন্ন সংস্কার সেগুলো নিয়ে বিভিন্ন গবেষণার প্রচেষ্টা করছেন কাজেই দে অল ফেইলিওর তারা হেরেই যাচ্ছেন পারছেন না যেটা ইন্দ্রিয় চালনার দ্বারা জানার বস্তু নয় যেটা একাদশ ইন্দ্রিয় বলা হয় এ মনকে এ মনের দ্বারাও বোঝবার জিনিস নয় অত্যেন্দ্রীয় জগতে সেই বস্তুটাকে জানবার জন্য কি রাস্তা খোলা আছে সেইটি ভাইটাল কোয়েশ্চেন সেটি প্রথম কোয়েশ্চেন হওয়া দরকার সমস্ত জীবাত্মা যারা আছেন তাদের সৌভাগ্য সেদিন একটু খুলেছে বলে মনে হবে যেদিন তারা এই কোয়েশ্চেন তাদের মধ্যে আসবে যে আমি কে আমার কর্তব্য কি এই কি এই দুদিনের জীবনে এটি কি দ্যাটস অল এরপরে কি আর কিছু নেই এইরম ধরনের প্রশ্ন যখন জীবাত্মার মধ্যে উদিত হবে তখন জানতে হবে তার সৌভাগ্যের আস্তে আস্তে উন্মেষ ঘটছে আমি বলেছি যে স্বাস্থ্যের বিভিন্ন বিভিন্ন জায়গায় আছে কাজেই কোনটা কি সিদ্ধান্ত সেটা থেকে বাস্তব বাস্তব সিদ্ধান্ত কোনটা আর বাজারের সিদ্ধান্ত কোনটা এইসব কথা লোকে বুঝতে পাচ্ছেন না ছটা তামসিক পুরাণ রয়েছে ছটা রাজস্বিক পুরাণ রয়েছে আর ছটা সাত্বিক পুরাণ রয়েছে এগুলোর মধ্যে আবার বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন গেছেন তা ব্যাখ্যা করেছেন বেদের কথা তো আমি তুলছি না এগুলো দু বুঝতে পারে না বেদান্তও বুঝতে পারে না উপনিষদ কিছু বুঝতে পারেন তাও গুরুষে আনুগত্যে বেদান্ত বেদের অন্ত আর তারই অপূর্ব ভাষ্য হচ্ছে শ্রীমৎ ভাগবতী মহাপ্রাণ বলছেন এইটা হলো শ্রীমাদ ভাগবতী মহাপুরাণ হল শ্রীমাদ বেদান্ত সূত্রের পূর্ণ ভাষ্য সম্পূর্ণ ভাষ্য সর্বাঙ্গীন যে পুরাণগুলো বিভিন্ন ব্যক্তির সংস্কার অনুযায়ী ভগবান সাপোর্ট দেওয়ার জন্য এই জগতে রেখেছেন বিভিন্ন পুরাণ তামসিক পুরাণে লিঙ্গ পুরাণ আদি বিভিন্ন পুরাণেতে ছিল শঙ্কর ভগবানকে পরদেবতা বলে দেবতা বলে নির্ণয় করি এই শেষ কথা তমগুনের অধিষ্ঠাতিদেবতা সেজে বসে রয়েছেন তিনি পরমাংশ তিনি আমাকে ঠকাবার জন্য কেন আমি আমার যে অবস্থা সেই অনুপাতে আমি ঠকি তার কোনো দোষ নেই রাজস্বাণ পুরাণে ব্রহ্মাকে অগ্রাধিকার দেয়া হয়েছে লোকে বুঝতে পাচ্ছেন না সেই জন্য সমস্ত বিভিন্ন শাস্ত্রকে অনুশীলন করতে গেলে বাস্তব গুরু বৈষ্ণব গৌড়ীয় গুরু বৈষ্ণবের চরণে প্রপন্ন হতে হয় তাদের আদেশ নিয়ে বিভিন্ন স্বাস্থ্য কিভাবে অনুশীলন করবেন তাদের শ্রীমুখে শুনে তারপর সেগুলোর কথা করতে হয় আমি কালকেও জানিয়েছি কিছুতেই মানুষ এই সমস্ত স্বাস্থ্যগুলোকে মন্থন করে তার থেকে বাস্তব যে এক্সট্র্যাক্ট সেটা বার করতে পারে না সেই জন্যই শ্রী শ্রীনিবাস আচার্যজি লিখেছেন স্বর্গোস্বামী স্টকমে স্টক সেখানে লিখেছেন না শাস্ত বিচার নৈকিপুণ মন্থন করে মহারাজ পুরো মন্থন করে যে ক্রিমবার করবে সেটা গুরু বৈষ্ণব ব্যাপারে কালকেও আলোচনা করা হয়েছে ফুলে মধু আছে তুমি জানো কি তোমাকে যদি বাগান শুদ্ধ ফুল দিয়ে দেয়া হয় ড্রপ অ্যাট এ থেকে কোন মতে এক বিন্দু মধু তুমি বার করতে পারো না তোমার ক্ষমতা নেই মধু যদি নিতে হয় মধু যদি লোভ থাকে তাহলে তোমার যেমন মধুমাক্ষীর কাছে শরণাপন্ন হতে হয় সেরকম সাধুগুরু বৈষ্ণব শ্রী চৈতন্য দাবি করছো একটা কুকুর পর্যন্ত চৈতন্য চরণের যে ভিঙ্গ তার সেরাম কোন এক ভিঙ্গের যদি করুণা পেয়ে যায় তাহলে একটা কুকুর পর্যন্ত কৃতকৃত আত্ম হয়ে যায় এসব আমি গল্প কথা বলতে বসি নাই विज्ञान भित्तिक कथा समस्त प्रमान समन्वित कथा से क्षेत्र बला हे जगत लोक जेहतु वास्तव गुरुचरण वास्तव गुरुचरण तक ही बोझा जा पेन जार मध्य समस्त संशय छिन्न हो गि गुरु पे हमारा आज शास्त्र बोल लौकिक गुरु कौलिक गुरु समस्तगुलो के त्यागे তোমাকে বাস্তব গুরুচরণে যেতে বলছে তুমি কান্নাকাটি করলে কিছু যা আসে না শ্রীনিবাস আমরা সেখানে দেখেছি যে গৌরলীলাতে নীলাচল ধৈতন্য মহাপ্রভুর আজ্ঞা নিয়ে সেখানে গদাতর পণ্ডিত এই বল্লভাচার্যজিকে আবার কিশোর মন্ত কিশোর কৃষ্ণের ভজনের মন্ত্রদান করেছিলেন তিনি কিন্তু গোপাল বালগোপালের উপাসনা করতেন বালগোপালের উপাসনা তিনি করতেন এইভাবে দেখা যায় তিনি কিশোর গোপালের উপাসনায় মন দিলেন এবং শ্রী গদাধর পন্ডিতের থেকে তিনি মন্তব্যদেশ নিয়েছিলেন কৌলিক গুরু কুলগত গুরু বা সামাজিক ব্যবহারিক গুরু স্বাস্থ্যের নির্দেশ আছে এই সমস্ত গুরুর দ্বারা ব্যবহারিক কার্য তোমার কিঞ্চিত সমাধান হতে পারে কিন্তু ইউ ক্যানট কাম আউট সাকসেসফুল ইন স্পিরিচুয়াল লাইন এই আধ্যাত্মিক ভজনে তাওয়াই এই কথাটা পরিষ্কার হলো না গৌড়ীয় ভজনে তুমি যদি প্রবিষ্ট হয়ে রাধা রানী এইসব কথা মুখে উচ্চারণ করো বর্গ অত্যন্ত ভৎসনা করেন যদি কেউ কোনো মতে আমাকে ডাকে কোনোরকম কিছু করে আমি জয় গৌর এই উত্তর দিই আর কাউকে বঞ্চনা করতে হলে তখন জয় রাধে বলি বঞ্জনা করি রাধে কথা উচ্চারণ করার ক্ষমতা আমার নাই যেখানে তাকে গুরু মেনেছেন তোমরা একটা মেয়ে বুঝতে পারছ না সেই জন্য উত্তর দেওয়া হয়েছিল যদি রাধা তত্ত্ব জানতে হয় তাহলে তোমাকে কিরকম ভাবে পদ্ধতিতে যেতে হবে কালকে বলা হয়েছিল সেগুলো উপলব্ধি করতে হবে দীক্ষা গুরু শিক্ষা গুরু চরণে অজস্র আত্মনিবেদন কান্না তারপরে নিত্যানন্দ বহুর পূর্ণ কৃপা হলো গৌরের পূর্ণ কৃপা হলো কৃপার পরী অকস্মাতধাম্বু রাশি রাধাচরণের মহিমা তুমি বই পড়ে যেন হবে না হয় না অ্যাবজার কথা সেই জন্য এইসবের জন্য ব্যস্ত না হয়ে যদি সত্যি সত্যি পারমাত্রিক রাজ্যে চরমতম লাভের জন্য জীব সকল ব্যস্ত হয়ে থাকেন তাদের সৌভাগ্য যদি খুলে থাকে তাহলে তারা যেন গৌরীয় গুরুবর্গের চরণে প্রপন্ন হন এইটা আমার অনুরোধ আর এতেই তারা বিস্তর লাভবান হবে। এর থেকে বেশি লাভবান আর কোন কিছু তো হতে পারবেন না সেখানে তারা গভীরতম রহস্যকে জানতে পারবেন ধীরে ধীরে আর সেখানে বলা হচ্ছে ঔদ্ধত্ব নিয়ে গুরুচরণে পৌঁছানো যায় না গুরু বৈষ্ণবের দর্শন হয় না গুরুবৈষ্ণব তাদেরকে বঞ্চনা করে দেন তাদেরকে কিপা করেন না বাইরের দৃষ্টিতে লাভ পূজা প্রতিষ্ঠা দিয়ে বঞ্চনা করেন আমরা আলোচনা বসঙ্গে যে অধ্যায় আলোচনা করতে চাইছিলাম কালকে বড় দুরূহ অধ্যায় ছিল যার মধ্যে প্রবেশ অধিকার সাধারণ ব্যক্তিত্ব নাই এমনকি গৌরীয় ভজনে প্রবিষ্ট হয়েছেন কিন্তু সর্বাঙ্গীন রূপে কৃপা লাভ করেন নাই তাদেরও এই সমস্ত গুপ্ত কথা শোভনের অধিকার থাকতে পারে না নেই তাদের হয় না সেখানে বলা হয়েছিল যাঞ্জিক পত্নীগণের কথা জাগিক পত্নীগণ কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেয়েছিলেন পরম সন্তুষ্ট হয়েছিলেন তার ফলে চৈত্রগুরু রূপে কৃষ্ণ যাজ্ঞিক ব্রাহ্মণদের হৃদয়ত আমল পরিবর্তন করেছিলেন এটা কৃষ্ণের পক্ষে সম্ভব হয়েছিল ভগবানের পক্ষে সেখানে একটা কথা আলোচনা হয় নাই সেটা হচ্ছে এই যে যাজ্ঞিক পত্নীগণ ছিলেন তার মধ্যে একজনের নাম ছিল আমাদের সি জগদীশ পন্ডিত মহারাজ যা সিপাট আপনারা দেখছেন এখানে সেই জগদীশ পন্ডিত মহাশয় তিনি ছিলেন গৌর লীলাতে জগদীশ পন্ডিত রূপে লীলা করেছেন তারা নিত্যপার্শ্বদ আর সেইখানে কৃষ্ণ কৃষ্ণলীলাতে সেখানে তিনি ছিলেন হচ্ছে চন্দ্র হাসনা কি নাম বললাম চন্দ্র হাস নাকি নত্য তিনি ছিলেন সেখানকার এই যাজ্ঞিক পত্নীগণের একজন পত্নী ছিলেন তার যদি অপার মহিমা জানতে চান কোনো পার্টিকুলার বই সাজেস্ট করা যাবে না বিভিন্ন জায়গায় এই চক্রদহ সম্বন্ধে স্কন্দপুরাণে আছে কী করে প্রদ্যুন্নে এখানে সম্বরা বধ ইত্যাদি কথা আছে যার কিছু ইন্টারেস্ট আছে তাকে আমি অনুরোধ করব যে এরকম অন্ধকারে হাত না হাতড়িয়ে যে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামিত অনুশীলন করুন গুরুবসবের আনুগত্যে তার মধ্যে জগদীশ পন্ডিতের কোথাও আসবে আর তার সঙ্গে গৌরপার্শ্বদ চরিতা বলি গৌড়ীয় মঠ থেকে গৌড়ীয় গুরুগণ গৌড়ীয় গুরুবর্গ প্রকাশ করেছেন তার মধ্যে তার সম্বন্ধে চক্রদহ সম্বন্ধে জগন্নাথের মহিমা সম্বন্ধে অপার মহিমা সম্বন্ধে কিছু দিকদর্শন আছেই এই সমস্তগুলোর কথা বলা আছে আমি আগে জানিয়েছিলাম যে আপনারা ভ্রান্তিতে পড়বেন না উপযুক্ত জায়গায় কানটাকে পাতুন আপনারা বাজারে কান পাততে যাইছেন আবার এখানে গৌরী ঢুকে পড়ছেন তাতে আপনাদের কনফিউশন হচ্ছে আমি আগে জানিয়েছিলাম দুবার বলেছিলাম কাল পরশু মনে করে দেখুন যে গৌরাঙ্গ গৌরাঙ্গলীলাটা এটা কি কৃষ্ণ কৃষ্ণলীলার অ্যাপেন্ডিক্স আরো পরিষ্কার বলতে গেলে গৌরলীলা গৌরাঙ্গ মহাপৌর লীলা কৃষ্ণ কৃষ্ণলীলার পরিপূর্ণতম ব্যাখ্যা হলো গৌরলীলা যদি কৃষ্ণ কে জানবার জন্য আপনি উঁকিঝুঁকি মারেন সেই সিক্রেট জায়গায় আপনাকে প্রবেশ করতে দেয়া হবে না কি গোপেশ্বর মহাদেবজি আর আশুরি মনি আসুর মণি অসুর নয় তার নামই মনি তারা দুজনে যখন ভগবানের রাস কেমন হয় সেটা যখন জানবার ইচ্ছা করেছিলেন তাকে গেট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে নো সেখানে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কাতর ভাবে পায়ে ধরে কান্নাকাটি করার পর ভগবান শ্রীকৃষ্ণ অনুমতি দিয়েছিলেন ভোলে বাবাকে একটু অনুমতি দাও তাও এই রূপে পারবে না আগে গোপীভাব অঙ্গীকার করতে পুরুষ রূপে হবে না বাস্তবে কেউ পুরুষ নয় জগতে এক পুরুষ আছেন অদ্বিতীয় নায়ক নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ এইসব কথা কোটি শাস্ত্রের প্রমাণ দিয়ে আপনাদের বলা যায় সশ শাস্ত্র অসৎশ শাস্ত্রেতে কোনো মহিমা বর্ণনা করা আছে দেবী পুরাণে দেবী ভাগবতে বিভিন্ন জায়গায় সেই সব জায়গায় আপনারা নিজেরা যদি বিচার করতে যান আমরা শিক্ষিত হয়ে গেছি কেন আমরা পারবো না তাহলে আপনারা সব কনফিউশনে পড়ে যাবেন পারবেন না সিদ্ধান্তে আনতে এই গৌরাঙ্গ লীলার কথা বলতে গিয়ে এই কথা বারবার আমি জানিয়েছিলাম যদি আপনারা পরম মহাভাগবতুরু বৈষ্ণবের শ্রীমুখে যার বিষয় অভিনিবেশ আছে সেই সব বৈষ্ণবের মুখে শুনলে পরে অর্ধেক কাজ হতে পারে আমি বলছি নাকি ওই বৈষ্ণব নয় বৈষ্ণবের তরতম বিচার আছে এগুলো রাগের আগের কিছু নেই বৈষ্ণবের তরতম বিচার দেখিয়েছেন শাস্তাতে বিচার আছে শ্রী চৈতন্য মহাপ্রভুও যে গৌরাঙ্গ মহাপ্রভু যখন নীলাচলে লীলা ছিলেন সেখানেও ভক্তগণকে যখন বিভিন্ন প্রশ্নের উত্তরে জানিছিলেন বৈষ্ণবে তরতম বিচার আছে আর ভক্তিমোধ ঠাকুর কীর্তনের সুন্দর সরল কথা এবং জানিয়েছেন যে বৈষ্ণব চিনিয়া করিব আদর হৃদয়ের বন্ধু জানি হৃদয়ের বন্ধু জগতের কেউ নয় আপনার জগতের কেউ আপনার হৃদয়ের বন্ধু নয় হৃদয়ের যদি বাস্তব বন্ধু হয় তাহলে গুরু বৈষ্ণবই একমাত্র বন্ধু কিন্তু সেই বৈষ্ণবের তরতম বিচার আছে অধিকার বিচার আছে কার কিরকম অধিকার কি এমনকি পরভ বিভিন্ন স্তর আছে তারা কোন কীরকম পরমস তারা সবাই পরভ কি তাদের এক একটা রস আস্বাদনের পর্যায়ে আছে স্টেজ আছে কে কেন কোন আস্বাদন নিয়ে ব্যস্ত রয়েছেন ইত্যাদি সব প্রসঙ্গ আছে এগুলো এই কাঁচা অবস্থা আপনারা বুঝতে পারবেন না প্রথম কথা হলো গৌরলীলাকে যারা নিত্যানন্দ এবং গৌরচরণে যারা অজস্র চোখের জল ফেলবেন গৌড়ীয় গুরুবর্গের চরণে তাদের কাছে ধীরে ধীরে এই অপ্রাকৃতিক জগতের সমস্ত রহস্য খুলে যায় এই কথা আপনি নিশ্চিন্তে জেনে রাখুন দৃঢ় বিশ্বাস রাখুন সংশয় রাখবার কোনো প্রয়োজন নেই কেন সংশয় আত্মা বিনয়সাতী বদ্ধজীবের নানা রকম প্রশ্ন আছে। মহারাজ বহুপাত জানাচ্ছেন প্রশ্ন করতে গেলো তোমাদের যোগ্যতা দরকার প্রশ্ন করে দিলাম কোনো একটা মূর্খ একটা প্রশ্ন করবে তা হয় না প্রশ্ন করতে হলো যে প্রশ্ন করবেন তার গেল প্রশ্নকর দরকার হয় তার একটা পজিশন দরকার হয় সে কিছুই জানে না প্রশ্ন করে বসলো সেই প্রশ্নটা হাস্যস্প হয়ে যায় এগুলো হয় না সেই জন্য প্রশ্ন করতে গেলেও যোগ্যতা দরকার হয় আর সেটাকেই শাস্ত বলছেন যে তৎবিদ্ধি পরিপাথন পরিবেশন ও সেবা উপদক্ষ শান্তিতে জ্ঞানম জ্ঞানী নত্ব দর্শী না তত্ত্বদর্শী ব্যক্তি তোমারকে যে কিছু মালকড়ি পাবে সেই জন্য তোমাকে তত্ত্বজ্ঞান উপদেশ করবে না তোমার সমগ্র জীবনটাকে একটা নতুন আলো দেখাবে নতুন দিকে তোমাকে পরিচালনা করবে সেই সম্বন্ধে তোমার কোনো দিনই ধারণা ছিল না যে বদ্ধজীব জানতে পারছেন না এই জগত এই নাসবান জগতের যে সমস্ত চটকদারি বিষয়বস্তু আছে কামিনী কাঞ্চন রূপ, রস গন্ধ এগুলোকে চেটেপুটে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছে কিন্তু তারা জানতে পারছে না এই সমস্ত ক্ষণভঙ্গুর জগতের বাইরে তোমার এমন একটা বাস্তব রাজ্য আছে এমন একটা আনন্দময় জগৎ আছে যার সন্ধান তুমি কোনোদিনই পেলেনা আজ পর্যন্ত সে সম্বন্ধে প্রবতানন্দ সরস্বতী বা অত্যন্ত ক্ষেত করে জানিয়েছেন হ্যাঁ বিষয় শক্ত ব্যক্তিদেরকে কীভাবে করেছেন আমি কোনো সময় সময় হলে এসব আলোচনা করব ধিকার দিয়েছেন তাদেরকে এবং বলেছেন যে নরপশু বলে বলেছেন ভাগবত শাস্ত্র বলেছে ভাগ শাস্ত্র উচ্চারণ করা আছে দ্বিপদে মানে দেখতে দুটো মনু থেকে মানুষ এস এসছে এখানে সেখানে দেখা যাচ্ছে এই মানুষগুলো পূর্ব সংস্কার অনুযায়ী এমন একটা ভ্রান্তিতে পড়ে গেছে যেটা সত্য নয় সেটাকে সত্য বলে ভাবছে সেটাকে বলে মায়া এটা কি বলে মায়া মিয়তে অনয়া অনায়া মায়া। যেটা নয় সেটাকে সত্য প্রতীতি করা হবে সেটাকে বলে মায়া দেখা যাচ্ছে সেখানে কি একটা বাঁদর একটা বাঁদরির প্রতি আকর্ষিত হচ্ছে বলে দেখো আবার বাঁদরটা কিন্তু মানুষের প্রতি আকর্ষিত থিঙ্ক অফ ইট কি বলতে চাইছে একটা বাঁদর সে সুন্দর বাঁ বাঁদরির প্রতি সুন্দরী বাঁদরির প্রতি আকর্ষিত হচ্ছে একটা রাস্তা শুকর সে আবার শুকরীর প্রতি আকর্ষিত হচ্ছে হোয়াটস দ্যাট এটা কি এটা কি তোমাদের মাথায় ঢুকছে না এটা কি বিষয়বস্তু আবার মানুষ তার স্ত্রী মানুষের পেছনে দৌড়াচ্ছে কারণটা কি এর পেছনে কি রহস্যটা আছে কারোর মাথায় ঢুকছে না সব মূর্খের মতো দৌড়াচ্ছে চিন্তা করছে না রহস্যটা কি বলে এটাকে বলা হচ্ছে মায়া এটা বলা হচ্ছে মায়া ভক্তিম ঠাকুরকে অনেকে প্রশ্ন করেছে ঠাকুর মায়া মায়া সব বলে মায়া কাকে বলে এই তো আমি কিছু ব্যাখ্যা করলাম শির ঠাকুর এত সুন্দর ব্যাখ্যা করেছেন যেটা ট্রিপল এম এ যদি থাকে সেও এখানে এই মানেটা পরিষ্কারভাবে আমাকে বলতে পারবেন বলতে পারবেন যদি তার গৌড়ীয় বৈষ্ণবের সঙ্গে সঙ্গ হয়ে থাকে সেই জন্য বিরাট বিদ্যান যে ব্যক্তি পুরুষোত্তম নীলা তাকে স্বরূপ গোসায় করে বলেছিলেন তীব্র ভৎসনা করে বলেছিলেন বকেছিলেন বকে বলেছিলেন যে গৌরাঙ্গের ভক্তগণের নিত্যকর স্বঙ্গ তবে তো জানি বা সিদ্ধান্ত তরঙ্গ সেখানে বলেছিলেন যাও ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো বৈষ্ণব চরণে কার চরণে যাবো আমরা কার কাছে ভাগবত শুনবো বলে দেবানন্দ পন্ডিতের কাছ থেকে তখনকার দিনে অদ্বিতীয় ভাগবত বক্তা তার মতো পণ্ডিত কেউ ছিল না আর নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ ইন্ডিয়া ভারতবর্ষের অক্সফোর্ড যত বিদ্যা আছে ভারতবসে শিক্ষা করলে নবদ্বীপে এসে যদি চর্চা করতো ন্যায় দর্শন স্বর দর্শনের সর্বশ্রেষ্ঠ ভূমিকা ছিল আর অদ্্বৈত গোসায় আদি ভক্তিত্বের আচার্য ছিলেন গুপ্তভাবে তখন সেখানে বলা হচ্ছে তাকে চৈতন্য মহাপ্রভু বললেন এ ভাগবতের কোন অধিকার এবার তুমি চিন্তা করে দেখো অদ্বিতীয় ভাগবত বক্তা তার থেকে ভাগবত কেড়ে নিলেন মহাপ্রভু এব ভাগবতে কোন অধিকার তাহলে এবার বুঝে দেখো চৈতন্য মহাপুর যে স্ট্যান্ডার্ডটা সেটা তুমি নাগালি ভাবে না করৌরীয় ভারসরীয় ভজনে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গুরু স্বামী যে স্ট্যান্ডার্ড ফিক্স করেছেন ভক্তির যে মাপকাঠি সেই মাপকাঠি এক্সিলেন্ট সেটা হচ্ছে রাধারানীর দেওয়া মাপকাঠি রাধা রানীর যে ভক্তি দ্বারা শ্যাম সুন্দরকে সেবা করে থাকেন সেই সেবার পারিপাঠ্য এই গৌরীয় মঠের ভেতর হয়েছে যেটা তুমি কোটি জন্ম ভেবে ফেললো বিচার বিশ্লেষণ করলেও ধরতে পারবেন তোমার পক্ষে সম্ভব নয় সেই জন্য সেখানে ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন সুন্দরভাবে বলেছেন মায়া কাকে বলে সেটা বলতে গিয়ে বলছেন যে ভগবানের স্বরূপ শক্তিই হলো শক্তি ভগবানের স্বরূপ শক্তি মানে অন্তরঙ্গা শক্তি যেটা বলতে গিয়ে আমি জানিছিলাম। গোপিকাগণ বৃন্দাবনী যখন পুজো করেছিল কাকে কাত্তায়নি দেবী অন্তরঙ্গ শক্তিকে তখন কৃষ্ণ কেন আবির্ভাব হলেন মদর চনম বললেন ভবতী নাম মদর চনম তোমরা আমাকে পুজো করেছো জানি কোথায় তোমাকে পুজো করেছে তোমাকে তো পুজো করেনি পুজো করেছে কাত্তায়নি বলে সিদ্ধান্ত এই আমি বেদান্ত সূত্র থেকে বলেছিলাম যাদের এখানে কিছু ঢুকেছে গুরু বৈষ্ণবের করুণাতে তারা জানবেন শক্তি শক্তি মতর অভেদ वेदांत शक्ति शक्तिमान के आश्रय शक्तिमान शक्ति शक्ति भूतुरे बैपर है पुरुष के बोला विष्णु शक्ति पर प्रत्या क्षेत्र ज्ञाख्या अविद्या शक्ति इत्यादि बला कथार माने बुझते गये लागे আপনাদের কাছে এইটি কথা যে বিষ্ণু শক্তি এই জগতে রয়েছে কোনোটা অন্যয় হবে কোনটা ব্যতিরিকভাবে যেটা মহামায়ার মায়া দেখছ তোমরা এই জগতে তোমাদেরকে জেলখানার মধ্যে রেখেছেন এটাকে বলে দুর্গ তার দেখাশোনা করছেন দুর্গা সেই সমস্ত ব্রহ্মসংগীতায় ব্রহ্মা যা দেখেছেন সেটা লিখেছেন হ্যাঁ এইটা বিভিন্ন রকম ভাবে যা ব্রহ্মা যা দেখেছেন এক্সাক্টলি সেটা লিখেছেন ভগবানের করুনাতে দর্শন করেছেন অভিমান নিয়ে দর্শন করেননি ছায় বজস্ব বিবর্তিত দুর্গা ছায়ে ছায়ার মতো যে দুর্গা যাকে যে জগৎকে পালন করছেন এটা দুর্গ এই জেলখানায় জীবসকল পড়ে গেছে এখানে থাকাটা বুদ্ধিমানের কাজ নয় শিল জানাচ্ছেন কোটি হসপিটাল করা অপেক্ষা কঠিন বিদ্যায়তন করা অপেক্ষা যে বিদ্যায়তনে কেবল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বা ব্যাকরণের কিছু কচকচানি শেখানো হবে সেখানে ভক্তির কোন বিষয় শেখানো হবে না আর যতক্ষণ তোমাকে ভক্তির বিষয় কোন শেখানো হবে না ততক্ষণ তুমি ইউ আর ইন ডার্কনেস তুমি অন্ধকারে থাকবে যতক্ষণ ভক্তির বিষয়ে তোমার পরিপূর্ণতম যে প্রকাশ যতক্ষণ না হবে ততক্ষণ তোমার মধ্যে কোন রকম সে আনন্দ বিকশিত হবে না ময়ি ভক্তির হি নাম অমৃতত্ব আয়াকল্পতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে। সেই জন্য সেখানে দেখা গেল যে ভগবান ভক্তিমিনোদ ঠাকুর বলেছেন ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ ভগবানের স্বরূপ শক্তি না থাকলে যে শক্তির কোনো এক্সিস্টেন্স থাকে না অস্তিত্ব থাকে না তাকে বলা হয় মায়া কি বুঝলেন অনেক পড়াশোনা জানা লোক আছেন বলুন এবারে কি মানে বুঝলেন ভগবানের সরবশক্তি হল শক্তি ভগবানের শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ ভগবানের শক্তি না থাকলে পরে যে শক্তির কোনো অস্তিত্ব থাকে না তাকে বলা হয় মায়া শক্তি যেমন একটা মানুষ আছে মানুষের ছায়াটা পেছন দিকে পড়েছে একটা লাইটের এগেনস্টে দাঁড়িয়েছে মানুষটা যদি না থাকে তা ছায়ার কোনো প্রশ্নই আসে না সেই জন্য গোলক বৃন্দাবনা অপ্রাগিত বৈকুণ্ঠ ধে যে ভগবানের অন্তরঙ্গা শক্তি আছেন তার ছায়া শক্তি এই জগতে পড়েছে এই ছায়া শক্তিতে আপনারা হাবুডুবু খাচ্ছেন আর এর বাইরে চিন্তা করতে পাচ্ছেন। না সেই জন্য সৌরভ গোসাই বারবার বলেছিলেন সেই পণ্ডিতকে সেই যে বিশাল বিদ্বান ব্যক্তিকে বলেছিলেন ধমক দিয়ে বলেছিলেন যাও ভাগবতকর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর বৈষ্ণবচরণ আর ছিল ভক্তিমেয় ঠাকুর এটাকে আরো পরিষ্কারভাবে জানিয়েছেন যাও চৈতন্য ভাগবত পর বৈষ্ণবের স্থানে ভাগবত কি বুঝবে তুমি খুলে ভাগবত তুমি পারবে না চৈতন্য ভাগবত তুমি অনুশীলন করো কারণ চৈতন্য ভাগবত ভাগবতের থেকে কম মূল্যমান আমি বলছি না কিন্তু চৈতন্য ভাগবতের মধ্যে নিতায় গৌরাঙ্গের অশেষ করুণা বিগলিত হয়েছে জগতবাসীকে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য একটা যে প্রচেষ্টা সেটা চৈতন্য ভাগবতের মাধ্যমে প্রকাশিত হয় সেই জন্য চৈতন্য ভাগবত যদি গুরু হিসেবে আনুগত্য অনুশীলন করো তুমি আনন্দের সাগরে ডুববে শিল সচিদানন্দ ভক্তিনা ঠাকুর এই পর্যন্ত বলেছেন যে জীবসকল চৈতন্য চৈতাম্য এখন অনুশীলন না করে চৈতন্য ভাগবত অনুশীলন করুন এত বড় কথা বলেছেন চৈতন্য চৈতাম্য আপনারা বুঝতে পারবেন না তাতেও আপনাদের ভান্তি সৃষ্টি হবে বিশাল এমন কি ভাগবতের কথা যদি কেউ কিছু কিছু বুঝে থাকে চৈতন্য চৈতাম্যতের কথা আরও গুরু আরও গোপনতম বিষয়ে রহস্য বিশাল আশ্চর্যময় এ অনুভাব, ভাব অনুভব বিভাব এই যে সমস্ত বিভিন্ন রকম ভাবরাজ্যের কথা পরিপূর্ণতম কৃপা লাভ না হলে কখনো মহারাজ এই সব রাজ্যে প্রবেশ করা অসম্ভব ব্যাপার হয়ে যায় সেই জন্য প্রথমেই অনুরোধ হলো চৈতন্যলীলা হল কৃষ্ণলীলার পরিপূর্ণতম একটা ব্যাখ্যা এক্সপ্লানেশন যদি কেউ সাহস করে ভাগবতী মহাপ্রাণ ঘুরে বিভিন্ন ধরনের এইসব কথা জেনে নেওয়ার চেষ্টা করে কৃষ্ণ কী কী করেছে দেখি একটু তাহলে সে ফাজিল হয়ে যাবে সে কামুক হয়ে যাবে বাজারেতে সে ঘুরে বেড়াবে এবং সে ফাজিল হয়ে যাবে সেই জন্য প্রথমেই এই চোখ দিয়ে দেখতে হবে না বই খুলে প্রথমে যে বললাম গৌরীয় সদনেতে এই যে অপ্রাকৃত শোবন সদন সেখানেতে এই সব অপ্রাকৃত কথা শোবনের ব্যবস্থা আছে সেখানে শুনতে হবে আমরা আলোচনা প্রসঙ্গে কিছু আলোচনা করেছিলাম কালকে অত্যন্ত গোপনীয় বিষয়বস্তু আমার আলোচনায় আমি সন্তুষ্ট হতে পারি না কারণ আমার সবসময় চিন্তা থেকে যায় যে এরা বোধ হয় পরিপূর্ণভাবে কিছু বুঝতে পারলো না কিছু না কিছু উল্টো বুঝলো এই সম্বন্ধে কিছু গোপনীয় তথ্য বলা দরকার যদি এইসব আলোচনা আমি আমি এটা নিশ্চিত পরিমাণে বলতে পারি যে এই সমস্ত আলোচনাগুলো বর্তমানে হচ্ছে না বললেই হয় সেখানে বলা দরকার যে এই যে যেখানে গোপীগাগনের কথা বলা হলো অনেকের প্রশ্ন আছে এগুলো চক্রবর্তীপাদ বিশ্বনাথ চক্রবর্তীপাদ রূপগোস্বাইপ এগুলো গোপন গোপন তথ্যগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে সুযোগ বুঝে সেগুলোকে ব্যাখ্যা করেছেন বদ্ধজীবের সুবিধের জন্য সেখানে কথা হল এই যে আপনাদের মধ্যে কাউর যেন এরকম বুদ্ধিভ্রান্তি না হয় যে যাগ্ঞিক পত্নীগণ দীক্ষা নেননি অথবা আমাদের দরকার নিয়ে আমরা গোপাল ফোপাল পুজো করতে আরম্ভ করে দেব ও ভগবান ও ধরনের বস্তু নয় সেই জন্য চৈতন্য চৈতাম্যে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বদ্ধজীবের এই সমস্ত ভ্রান্ত ধারণাকে নিরাকার করার জন্য নিরস্ত করবার জন্য আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ আর সকল যেহেতু আশ্রয় গ্রহণ করেনি তাতে কৃষ্ণের দায়িত্ব থাকছে না অর্থাৎ বলরামের দায়িত্ব সবার প্রতি আছে সবার প্রতি বলরামের একটা দায়িত্ব আছে কিন্তু তারা স্বীকার করছে না ভগবানকে সেক্ষেত্রে ভগবানের কিছু করার থাকছে না যেখানে বলরাম জী নিত্যান্দা করেছেন যে তোমাদের সব দায়িত্ব আমি নিলাম দ্য টোটাল রেসপন্সিবিলিটি লাইন উইথ মি তোমাকে ওপারে নিয়ে যাওয়ার আমি নিলাম কিন্তু কন্ডিশন তুমি কি হান্ড্রেড পারসেন্ট সাবমিশন করতে পারবে এটা প্রথম কথা বদ্ধজীবের ওইখানেই সব বাহাদুরি শেষ বদ্ধজীবস অনেক কিছু দেখাতে পারে কিন্তু একটা জায়গা তাদের বাহাদুরি সব শেষ হয়ে যায় সেটা কি সেটা সর্বাঙ্গীন শরণাগতী নির্বলিক নিষ্কপট ভাব এই জগৎ মানা প্রপঞ্চ এখানে মায়ার জগৎ এখানে সমস্ত ব্যক্তি যত ভালোবাসা এখানে থাকুক লোকে একের সঙ্গে অপরে সমস্ত ব্যক্তি নিজের একটা ব্যক্তিগত জিনিস কিছু গোপন করে যাবেনি স্বামী স্ত্রীর কাছে গোপন করবেন স্ত্রী স্বামীর কাছে গোপন করবেন এটি এই জগতের নিয়ম হয় না এটা সম্ভব নয় এখানের ভালোবাসা হলো সংকুচিত ভালোবাসা আরো হবে জানাতে গেলে বলা বলা উচিত এই জগতের ভালো হলো ভালোবাসা হলো মায়ামায় ভালোবাসা এই জগতের বাস ভালোবাসা হলো বিষাক্ত ভালোবাসা কিন্তু যেমন দুধের সঙ্গে দুধ খেতে দিয়েছো তুমি আমাকে ভালো কথা লোকে বললে দুধ দিয়েছো তো মশাই কি দুধের সঙ্গে তুমি বিষ মিশিয়ে দিয়েছো আমি খেলে কি দুধ পুষ্টি হবে ঠিক সেরকম তোমাদের এখানে ভালোবাসাটা তোমরা বলছো এক্সিলেন্ট ভালোবাসা মারা তোমরা এক একটা আদর্শ এমন দেখাতে চাইছো জড়জগতের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি বাবা বলছে দেখ ওই ছেলেকে যদি তুই বিবাহ করিস আমার সমস্ত সম্পত্তি দেখে তোকে আমি ত্যায করে দিলাম আর তোকে আমি গ্রহণ করবো না বলে ঠিক আছে ইটস ওকে ঠিক আছে তাই হবে তোমার কিছু চাই না অতএব সেই পুরুষকে বিবাহ করলো পুরুষ তো নয় অ্যাকচুয়ালি নামধারী পুরুষ তাকে বিবাহ করে বসলো বলে আমি নুন অন্য খাই তাও ভালো ভালোবাসা এমনই জিনিস তাকেই আমি বিবাহ করবো করে ফেললাম কিন্তু এখন যখন বলা হলো অপ্রাকৃত কামদেব তালে জড়ো জগতে নট এ ম্যাটার অফ জোগ আমি বলছি জড়োজগতের ভালোবাসার জন্য তোমরা এত বড় স্যাক্রিফাইস করতে রাজি আছো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত কামদেব যে হচ্ছে যার মতো নায়ক আর জগতে নাই যার মতো অদ্বিতীয় নায়কার নাই নায়ক তো নেই একটাই নায়ক কি তোমরা নায়ক ভাবছো বাজারে দৌড়াচ্ছ একে ভালোবাসছ ওকে গলায় দড়ি দিয়ে মরছ ভালোবাসার বস্তু তো একটাই নায়ক নায়ক তো আর কেউ নেই সেই নায়কের প্রতি তোমাদের ভালোবাসা হচ্ছে না কেন এবার বলো সেই নায়কের প্রতি তোমাদের ভালোবাসা হচ্ছে না কেন তোমরা কিছু দিয়ে দেখো বাজারে তো এত কিছু দিলে কি দিয়ে তো এইসব কিছুই পেলে না এবার ভগবান শ্রীকৃষ্ণের জন্য তাকে প্রেমিক নিজেকে প্রেমিকা ভেবে নিবেদন করে দেখো তার ফলটা এবার কিরকম আনন্দজনক তা তো পারবে না মিরাবাই করেছিলেন কিন্তু রাধা রাধারানী আনুগত্য করেন নাই তিনি কৃষ্ণকে পেয়েছেন তিনি কৃষ্ণকে পেয়েছেন কিন্তু অন্যরকমভাবে পেয়েছে। রাধারানী আনুগত্য করেননি বলে বৈজন্য নন্দন কৃষ্ণকে পেলেন না এসবগুলো কথা কাজেই বদ্ধ বদ্ধজীবের কৃষ্ণানবেষণের যে প্রয়োজনীয়তা এটা তো অবশ্যই স্বীকার্য কিন্তু কৃষ্ণানবেষণ সবার লোকে বাজারের লোক যেভাবে করছে সেভাবে করলে পরে কৃষ্ণানবেষণ হয় না কৃষ্ণ অন্বেষণ করতে গেলে বাস্তবভাবে আমাদের যে ভজনের পদ্ধতি সমস্ত কিছু জানতে হয় এইভাবে ভক্তিপীনাথ ঠাকুর যে বলেছিলেন ভগবানের সর্বশক্তি হচ্ছে শক্তি ভগবানের সর্বশক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ ভগবানের সর্বশক্তি না থাকলে পরে যে শক্তির অস্তিত্ব থাকবে তাকে বলা হয় মায়া শক্তি এই মায়া শক্তি তোমাদের এই জগতে নাচিয়ে মারছে তাহলে এই জড়জগতের বিভিন্ন ছোটোখাটো বিষয়ের জন্য তোমরা যে বড় বড় আদর্শ দেখিয়ে ফেলো। সেই সব আদর্শের কোন বিন্দু বিসর্গ কোনো মূল্য নয় এক পাই পয়সা কোনো মূল্য নেই এখানে কালকে জানানো হয়েছিল যে অদ্্বিতীয় নায়ক ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি গোপিকার সঙ্গে তিনি বিলাস করবার পরেও তার বৈরাগ্যের বিন্দুমাত্র হ্রাস হয় না তোমাদের এটা বিশ্বাসযোগ্য হবে না কেন এই রক্তমাংসের আর এই মন জড়ো মেটেরিয়াল মন নিয়ে তোমরা বিচার করতে বসেছো। তোমরা জানো না শত কোটি জবিকা গোপিকা কেন তোমাদের জগতে যত আছে সবাই যদি কৃষ্ণ ভগবানকে ভালোবাসো তাহলে সবাই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রমণ করতে পারবেন তাতেও ভগবানের বৈরাগ্যের বিন্দুমাত্র কিছু হবে না এটা তোমাদের বিশ্বাসই হবে না উদাহরণস্বর অনেক প্রমাণ আছে এসব এক দিনের কথা নয় অনন্তকাল শ্রমণ করতে হয় সেখানে মথুরার যে কূবজা ছিল কুজো সেই কূবজা ভগবানকে ভালোবেসে পেয়েছিলেন তার পিঠটা কুঁজো তাকে যখন ভগবান শ্রীকৃষ্ণ অনুলেপন দেওয়ার ফলেতে তাকে কিপা করেছিলেন তাকে যখন বলেছিলেন সুন্দরী তুমি আমাকে অনেক তখন কেঁদে ফেলেছিলেন আমাকে আমি কুৎসিত আমার এই বিচ্ছিরি রুবা তুমি আমাকে এভাবে খোঁটা দিলে ভগবান বলেছেন না আমি খোঁটা দিইনি বিশ্বাস করো আমি সত্যি কথা বলেছি তোমার অন্তরটা অত্যন্ত ভালো আমি বাইরের জিনিস দেখি না সেই জন্য সেই সময়তে কি তার দুঃখ দূরীকরণের জন্য ভগবান এরম চিবুক ধরে আর নিজের পা দিয়ে তার পাটাকে চেপে এরম টান দিয়েছিলেন সে কূবজা বিশাল সুন্দরী রমণী হয়ে গেছিল বড় রমণী সেখানে কি করেছিলেন তার মনের মধ্যে ইচ্ছা ছিল কৃষ্ণকে ছাড়বেন না তাকে নায়ক হিসেবে পেতে চান কৃষ্ণ তো বললেন এখন তো হবে না এখন আমার অনেক কাজ আছে পরে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে নিয়ে পরবর্তী সময়। মথুরায় যখন কংস আদি সব চলে গেল তারপরে তার মনোবিষ্ট পূরণ করার জন্য তার বাড়ি গেছিলেন এবার আপনাদের মধ্যে অনেক বিভস চিন্তাভাবনা আসবে সেই সব চিন্তাভাবনা আসতেই পারে সেই সময় উদ্ধবজি ছাড়া অন্য কাউকে যে তিনি এই রহলীলার কোন রহস্য খোলেননি তাকে তার মনোবাঞ্চা পূরণ করেছিলেন কুবজা এইভাবে ভগবান কাল ধরে এই সমস্ত জীবাত্মাকে তাদের যে তাদের যে আকাঙ্ক্ষা আমাকে পুরুষ শ্রেষ্ঠ রূপে আমাকে দর্শন করবে আমাকে আমাকে জানবে আমার যে লীলা আমার যে আনন্দ আমার যে প্রেম এটা তুমি পুরুষ অভিমান নিয়ে পুরুষ দেহ নিয়ে পারবে না এইজন্য জন্য সাধন ভজনের গুপ্ত কথা গৌড়ীয় গগণের তাদেরকে অন্তিমেতে গোপীভাব অঙ্গীকার না করলে কৃষ্ণ নামক নায়কের যে সর্বাঙ্গীন আস্বাদন সেটা সম্ভব হবে না যেখানে ভক্তিরাজ্যের তিনটে বিষয় আছে আস্বাদক আস্বাদন করবেন সেই বিষয়ে তিনি থাকবেন যাকে আস্বাদন করবেন যদি বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্মে থাকে তাহলে কার্যসিদ্ধ হবে না বোঝা গেল না কথা আমার কথা বোঝা গেল যে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে চাইছেন বা তারও আগে যদি বলি গুরু বৈষ্ণবের ভালোবাসাটাই আগে বোঝো তাহলেও তোমাকে গুরু বৈষ্ণব যে প্ল্যাটফর্মে আছেন তোমাকে ভজন করে সেই প্ল্যাটফর্মে উঠতে হবে হবে তাহলে অপ্রাগিত গুরু বৈষ্ণবের ভূমিকাটা জানতে পারবে তখন তুমি তাদের সেবা বলে বস্তুরা করতে পার। যে জায়গা তোমার নাগাল যায় না হাতটা সেই জায়গায় কী করে তুমি সেবা করবে হতে পারে না সেই জন্য ভগবান কেন এ ধরনের লীলা করেছেন আর তার বিভিন্ন উত্তর পরীক্ষিত মহারাজ সন্দেহ প্রকাশ করেছেন ইচ্ছে করে মানব জাতির তরফ থেকে তার উত্তরগুলো কালকে দেওয়া হয়েছিল যাদের সমান ইচ্ছা তারা পরে শুনে নেবেন কথাগুলো রয়েছে কিন্তু এখন আর দ্বিতীয়বার ব্যাখ্যা করা যাচ্ছে না সময় অল্প মূল কথা হল শাস্ত্রে সুখদেব গোস্বামী জানাচ্ছেন অনুগ্রহায় ভূতানম মানুষম দেহমাশ্রিত আস্থিত ভজতে তাদৃশ্য কীরা যা শ্রুত্যা তৎপর ভাবে যে অপ্রাকৃত লীলা বিলাস যদি গুরু বৈশবের ধীরে ভজন করতে করতে কোনোদিন তোমার সৌভাগ্যে প্রস্ফুটিত হয় লোভ হয় সেই পরম নায়ক অদ্বিতীয় নায়ক শ্রীকৃষ্ণের আজান লম্বিত ভুজৌ আর তার কণকাব্যতা গৌরাঙ্গের ক্ষেত্রে গৌরাঙ্গই কৃষ্ণবতু তার বর্ণনাটা আলাদা হচ্ছে কৃষ্ণ শ্যামল বর্ণ অপূর্ব আর সেই ভুজোদ্দয় তাতে গোপিকাগঞ্জ দেখবার সঙ্গে পাগল হয়ে যাচ্ছে এইরকম বিস্তৃত বক্ষস্থল অজান লম্বিত বাহু কি অপূর্ব পুরুষ যার এক একটা অঙ্গ দেখলে পরে লোকে পাগল হয়ে যাচ্ছে এও কি সৌন্দর্য সম্ভব সেই সব কথা আমি বর্ণনা করেছিলাম সেখানে বর্ণনা করে সেখানে বিভিন্ন রকম ভাগবতের শ্লোক আছে সেগুলো উচ্চারণ করেছিলাম পূর্বে সেখানে বলছেন অনুগ্রহায় ভূতানম মানুষম দেহমাশ্রেতা মানুষের মতো দেহ আশ্রয় করে তিনি তিনি যে সমস্ত লীলা বিলাস করেছেন ভজতে তাদৃশ্যিকা এখানে ভজতে বলল কেন এখানে আমাদের কোয়েশ্চেন আসছে ভজতে ভজন হ্যাঁ হঠাৎ এখানে কৃষ্ণ আবার কী ভজন করবে ভজন তো তুমি করবে কৃষ্ণকে পাওয়ার জন্য তো এখানে কেন ভজতে প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা অক্ষরের ভাগবতের হচ্ছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অর্থ উদ্গম হয় অর্থের তরঙ্গ সে কীভাবে হয় আমি বলেছিলাম একটা হিরক খণ্ড তুমি যদি এখানে রাখো তাহলে এখান থেকে ওই ব্যক্তি ওখানে দেখছে লাল আলো হচ্ছে। এখান থেকে ব্যক্তি চেরই বেগুনি আলো বেরোচ্ছে এখান থেকে ব্যক্তি চেয়ার হলদি আরও বেরোচ্ছে সবটাই কিন্তু সত্য ডায়মন্ডের হীরার বিভিন্ন যে দিক বিভিন্ন দিক থেকে বিভিন্ন আলোর বিচ্ছুরন হচ্ছে কোনোটাই মিথ্যের কথা না সেভাবে ভাগবতী মহাপুরাণের এইভাবে বিভিন্ন অর্থ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্ত বিভিন্ন তা দর্শন নিয়ে অপ্রাকৃত দর্শন সবই অপ্রাকৃত দর্শন প্রাকৃত দর্শনে কি মারা যায় না তিনি যখন সেই ভাগবতির দিকে তাকান এক এক অর্থের বিভিন্ন মানে হয় অর্থ আছে। সেখানে শ্রী সনাতন গোসাইকে শ্রী চৈতন্য মহাপু এই কথার সত্যতা প্রমাণ করেছিলেন সেখানে বলেছিলেন সেখানে যখন এই বারাণসীতে সেখানে সনাতনকে যখন শিক্ষা দিচ্ছেন তখন সেখানে এই সেখানে একটা শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে একষট্টি রকম ব্যাখ্যা করেছিলেন এবং সনাতন গোসাইয়ের কাছে মহাপ্রভু বলেছিলেন সনাতন তোমার সঙ্গে উঠে সব অর্থের তরঙ্গে তোমার সঙ্গ তোমার যে এত মহান তুমি এত পবিত্র তোমার সঙ্গ গুণে তোমার ভক্তির গুনে আমার অর্থের তরঙ্গ উঠছে কত অর্থ বলে সব দিক দিয়ে অর্থ বেরোচ্ছে খালি একষট্টি রকম ব্যাখ্যা করেছিলেন সেই শ্লোকের একটা শ্লোকের একষট্টি রকম ব্যাখ্যা করেছিলেন সেখানে তাহলে এবার দেখো এখানে ভজতে তার দৃশ্য ক্রীড়া যা সত্য তৎপরভাবে এখানে আমাদের একটা কনফিউশন এসে গেল ভগবান কেন এখানে ভজতে বলল আর ভজন্ত করেন ভক্তরা তাহলে এখন ভগবান কি ভজন করেন শাস্ত্র বলছে হ্যাঁ ভগবানই ভজন করে। ভগবান কাকে ভজন করে বা ভগবান ভক্তকে ভজন করে ভক্ত যেমন ভগবানকে ভজন করেন আর ভক্ত যেমন ভগবানকে ভজন করেন ভগবানও ভক্তকে ভজন করে। এই কথাটা তোমরা নতুন শুনলে জানতে পারো নি ভজতে কথার মানে কি ভস মানে সেবা যখনই কৃষ্ণের কেউ কিছু করতে যায় কৃষ্ণ হলো কৃতজ্ঞ বদান্ন তুমি অন্য দেবতাকে পুজো করবে পরে কি হবে বিপদ হবে গুখে খেয়ে মরবে কাক যেমন চালা গুখে মরে বিষ্ঠা মরে অন্য দেবতাকে পুজো করবে দেবতা বলবে তুই চেয়েছিস আমি দিয়ে দিয়েছি সেই দেবতার কাছে সেই জিনিস চাইল ভগবান বললেন যে দেবতা যে দেবতারা যে যে জিনিসগুলো তুমি চাইছ সেই অন্য দেবতাদের কাছে সেই সবগুলো প্রকৃতপক্ষে আমার থেকেই তারা নেয় নিয়ে তোমাকে দেয় আমি অ্যাপ্রুভ করলে পরে দেয় তারা এবং বাস্তবিক পক্ষে তারা যে অন্য দেবতা ভজন করে এটা ব্যতিরিকভাবে আমারই ভজন কেন আমার গাছপালা সব গাছের মূলেতে জল দেয় না কিন্তু কি করব? সেখানে বলছেন এই যে দেবতাগণ তোমাদেরকে দিয়ে দেবে তুমি অনেক কিছু পূজা করলে করে সবকিছু চেয়ে ফেললে এখন তোমার কাছে কি হবে সেই সব বস্তুগুলো হঠাৎ তোমাকে দিয়ে দেব তুমি এমন একটা বস্তু চাইলে যে বস্তুটার আফটার ইফ্যাক্ট সেই বস্তুটা ফিউচারে তোমাকে কি ডিরেকশন দেবে ইউ আর নট অ্যাওয়ার অ্যাবাউট ইট বোঝা গেল কি বললো সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা আর চৈতন্য মহাপ্রভুর ভক্তদের করুণাকে বলা হয় শব্দটাকে ভালো করে শুনে রাখতে হবে এটা হলে অমন্দ দয়া দয়া যে দয়াটা করবার পর পরে আবার সেই দয়া থেকে বিপদ উৎপত্তি হল সেই ধরনের মূর্খের মতো দয়া কেউ চায় না বৈষ্ণবরা চান না কিন্তু জড় মানুষ চায় শিব ঠাকুরকে ঘুরে এলো গিয়ে তার জিনিস চেয়ে বসলো ওকে যেন পাই পেয়ে গেল এর পর এবার গলায় তরি দিয়ে পরে কাঁদতে আরম্ভ করলো কেন ওই জানতো না কি ঘটনা আগে তো চেয়ে বসলো শিব ঠাকুর চেয়েছিস দিয়ে নে আমি দিয়ে দিলাম তুই জল ঢেলেছিস আমাকে নিয়ে কি কিন্তু তার দায়িত্ব আমি নেবো না তুই যা চাইবি তোর যদি ইচ্ছা থাকে আমার যদি মনে দিয়ে দিলাম যা কি যান তারপরে কি হবে আমাকে কিন্তু কৈফত দিতে আসবে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সে ধরনের পরদেবতা তিনি ও ধরনের দেব তিনি দেবতা নন পরদেবতা সেই সময় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ দায়িত্ব থাকে যোগক্ষেম ভাজাম মহাম যোগক্ষেম ও ভাজামি যে আমাকে অনন্য ভজন করে তার যোগ এবং ক্ষেম আমি বহন করি অর্থাৎ যে বস্তুটা তার নেই সে যদি চেয়ে বসে আমি কি করব এখন চেয়ে বসে দিলাম সেই সেটা দেওয়ার পরও তার যেন বিপদ নয় সেটা আমার লক্ষ্য থাকে সেটা লক্ষ্য থাকে কিন্তু অনন্য দেবতা বলবে আমার কোনো লক্ষ্য নেই তুই পুত্র চেয়েছিস দিয়ে দিয়েছি যা কার্তিক পুজো করেছিস যা পুত্র হয়ে গেছে পুরো পুত্র এবার পরে কি হলো তাকে নিয়ে ভেলেড়ে দৌড়াতে হচ্ছে চোখখানা তা আমি কি করবো তুই যে পুত্র আমার তো কিছু করার নেই ওর চলে গেল সমস্ত জমানোর পয়সা হ্যাঁ এইভাবে দেখা যায় জীব কি করে নিজের ইচ্ছা নিজের যে বিভিন্ন অভিলাষ এটাকে কেন্দ্র করে সে বিভিন্ন জিনিস চেয়ে ফেলে তার যে পরবর্তী ইফেক্টটা কী আফটার ইফেক্ট সে সম্বন্ধে তারা জানে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সে ধরনের নয় তার দায়িত্ব রয়েছে হ্যাঁ বলছে অনন্য চিন্তায়ন্ত যে আনন্দ চিন্তন্ত যে জনমান নিত্যাভি নাম যহাম্য বাহামি অহম এই কথা সত্য তালে এবার অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহম আশ্রিত ভজতে তার দৃশ্যে ক্রীড়া ভজতে কথাটা কেন বলা হয়েছে গোপিকাগণ যেমন সর্বাঙ্গীন ভাবে সর্বাঙ্গীন ভাবে কৃষ্ণের যদি সেবা করে থাকেন তাহলে এই গোপিকাগণ করেছেন রাধারানী এবং গোপীকাগণের উপরে আর কিছু নেই সেই জন্য ভগবান বলেছেন না পরে সংযোজন গৃহ শৃঙ্খলা সংবৃশ্য তদ্ব প্রতিযনা কৃষ্ণ ভগবান জগতে যারাই ভজন করেন তাদের কিছু কিছু মালকড়ি দিয়ে ছেড়ে দেয় যা যা যা চাস বিদ্যা যা কিছু পজিশন চাস যা সব কৃষ্ণ ভগবান যাকে যা জগন্নাথের কাছে জগন্নাথের কাছে যে যে বুদ্ধি নিয়ে আসবে তাকে সেগুলো দিয়ে দেন কিন্তু যিনি নিষ্কিঞ্চন সাধু তার কাছে ভগবান কিছু দিতে কিন্তু কিছু নেবেন না তখন ভগবান বাধ্য হয়ে বলেন যে তো কিছু না একে চালাকি করে আমি পাচ্ছি না এই জন্য নারদজি যুধিষ্ঠির মহারাজকে বলেছেন যে দেখো এই জগতের লোকগুলোকে আমি অনেক কিছু দিয়ে বঞ্চনা করেন ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন কিন্তু দদা তি মুক্তিম স্মরণ ভক্তিযুগম ভগবান সমস্ত কিছু তোমার যা চাইছ দিয়ে দেবে যদি তারপরেও চাও সেটাও দিয়ে দেবে যা মুক্তি দিয়ে দিয়ে দেবে। দেবে। মুক্তিও মুক্তি দিয়ে দেবেন ভগবান কিন্তু ভক্তি দেবেন না ভক্তি দিতে না যা মুক্তি নিয়েছে যা যা যা শেষ মুক্তি পর্যন্ত দিয়ে দেন কিন্তু তিনি ভক্তি দিতে চান না কেন ভক্তি হচ্ছে তার হচ্ছে হিডেন ট্রেজার গোপন সম্পত্তি গোপনতম সম্পত্তি গোপন সম্পত্তি বলো ভুল গোপনতম সম্পত্তি হল ভক্তি যে ভক্তি জীবকে যদি এক ফোঁটা দেয় কী কিতা কিতার পাগল হয়ে যাবে তুমি কল্পনা করতে পারবে না সে সম্পত্তি কি যতদিন না সেই সৌভাগ্য তোমার হচ্ছে তুমি ভাষণ শিখে কোনো কিছু বুঝতে পারবে না কিন্তু যারা নির্মশ্বরভাবে আন্তরিকভাবে শরণাগত হয়ে ভাগবতগত শ্রবণ করেছেন পুরুষত্তম মাসে তাদের কিছু রিয়াকশন অবশ্যই হবে বলছেন আমি আলোচনায় এই শ্লোক বলেছিলাম ভক্তিম পরম ভগবতী প্রতি बोल भक्तिम पर भगवती प्रतिलभ्य कामम हृद्रोगुअपी हे धीर, कृष्णभक्त निष्काम अतए शांत भुक्ति मुक्ति सिद्धिकामी सकली अशांत रेस्टलेस तारा सबा के चयन हिंदी ते बेचयन तर मत शांति किसने কিন্তু কৃষ্ণ তার জগতের কোনো কিছু পাওনা দেনার হিসাব নাই সেই জন্য সেই নিষ্কাম তার মধ্যে কোন কামনা বাসনা তরঙ্গ উত্থিত হয় না তাই সে ভগবানের সঙ্গে ভালোবাসা জানে কিভাবে করতে হয় বিষয় থেকে মুক্তি পেলে না অতএব তুমি কি করে প্রবেশ করতে পার তুমি পিলেমেনের কিছুই হলো না তো স্বাস্থ্য সিদ্ধান্ত করছেন যত কিছু ভজনের পদ্ধতি তোমাকে বলা আছে কত কিছু উপবাস ব্রত কত কিছু চালাকি করছ কত কিছু ভজনের পদ্ধতি করছ কিন্তু সমস্ত কিছুর মূলে হল সরব এব মন নিগ্রহ লক্ষণান্তা দেল প্রিমিনারি কি করে প্রাইমারি স্টেজে তারা তোমাকে ওয়ে দেখায় কি করে তুমি ইন্দ্রিয়গণকে জয় করতে পারো ইন্দ্রিয়গণের যে অত্যাচার তোমার সমগ্র শরীর এবং মন জুড়ে যে তাণ্ডব নিত্য করছে তোমাকে পাগল করে দিচ্ছে সেই অত্যাচার পাওয়ার চেষ্টা করাইমারি স্টেজ ভজনের প্রথম প্রারম্ভিক লক্ষ্য অনেক কথা আমি শুনতে চাই না ভাগবত সিদ্ধান্ত হয়েছেন প্রথমেই যে প্রথম তুমি বলো তোমার ইন্দ্রিয়গণের অত্যাচার থেকে তুমি বেরিয়েছো কিনা তোমার মন তোমাকে খামখেয়ালি মন তোমাকে বিভিন্ন পাগল কুকুরের মতো দৌড়াচ্ছে এদিক ওদিক সেটা থেকে তুমি রেহাই পেয়েছ না। তাহলে তোমার অপ্রাকৃত জগতে যখন প্রবেশ করবে তখন তোমার গোপন থেকে গোপনীয় কথা জানতে পারবে নিবৃত স্মরণ স্ত্রী রোগে ভোগ ভুজ দণ্ড বিষক্ত বয়ম অ সমাজুদা নিভৃত মরুণ মনক্ষ মুাসে তদরী যৌরেন্দ্র ভোগ ভুজ দণ্ড বিষক্ত দিয় বয় মি তে সমৃ সোধা এর যদি ব্যাখ্যা শোনে লোক পাগল হয়ে যাবে ভগবানের রাজানিলম্বিত বাহু গোপীগমন সন্মুখে এসছেন আরে খালি কৃষ্ণের সম্বন্ধে শ্রমণ করি হয়ে গেছে তাদের কৃষ্ণকে দেখেননি খালি শ্রবণ করেছি এরকম একজন পুরুষ হয় হ্যাঁ এরকম পুরুষ হয় নাকি আমি তো জানি না কোনোদিন এইরকম পুরুষের সন্ধান পেলেন পুরুষ শ্রেষ্ঠ যে বিষজলা পয়াদ বাল রক্ষাসাদ হ্যাঁ ইত্যাদি গোপিকাগণ গোপী গীতাতে বলেছেন ঋষভতে বয়াম রক্ষিতাম হু আমাদেরকে রক্ষা করেছো প্রতিপদে তোমার এই অজান লম্বিত দিয়ে আমাদের সবাইকে শান্তি বিধান করো আমরা অপ্রাকৃত কামে পড়েছি প্রাকৃত কাম না। প্রাকৃত কামে তো রক্ত চাহিদা থাকলে নেকড়ের মতো ব্লাডি ই কনসেপশন অব ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ যখনই তুমি একজনের দিকে দিকে তাকাবে তোমার রক্ত ধারণা আসবে এটা জেনে রাখবে যাহা যাহা নেত্য পরে রক্ত মাংস করে ওই একটা মেয়ে ছেলে যায় কি সুন্দর কিন্তু জীবাত্মা দেখতে পারবে না কিন্তু এক সাধু কী দেখবেন না তো কামিনী দেখেন না তো পুরুষ দেখ কিচ্ছু না হে দেখেন জীবাত্মা সব জীবাত্মাগুলো রয়েছেন তাদের ভেতরের সৌন্দর্যটা দেখেন কার হৃদয়টা কত সুন্দর তুমি মনে করছো বাইরের দেখছো আমাকে বাইরে দেখছে না তোমার ভিতরটা কত সুন্দর সেটা তারা দর্শন করেন তোমাকে কিভাবে ভগবানের কাছে সংবাদ দেওয়া যায় সেই চেষ্টা করছেন বাইরে সে হয়তো কুৎসিত দেখতে হতে পারে বাইরে যে দার্শনিকের কথা বলছিন সক্রেটিস নাম শুনেছেন অনেকে পড়েছেন সক্রেটিস সক্রেটিসকে দেখতে কুৎসিত ছিল কিন্তু সক্রেটিস ফিলোসফার বিরাট ফিলোসফার জার্মান ফিলোসফার ছিলেন তার অন্তরটা ভালো ছিল ভালো আমি ভক্তিরাজ্যের বিচারে বলছি না আপনাদের বিচারে বলছি অন্তরটা খুব ভালো ছিল অত্যন্ত মধুর জাগতিক বিচারে কিন্তু তার দেখতে কিন্তু কুৎসিত ছিল কাজে এই বাইরের রূপটা বড় কথা নয় যে রূপ নিয়ে তুমি ব্যস্ত হয়ে রয়েছ সেই রূপটা গলে যাবে আবার সেখানে ফুঁক মারবে শ্মশানে একটা কাকি যেন বলছিলাম সেখানে যে পুড়ে গিয়ে ছাই হয়ে গেল একটা দেহ অকারণে যুবতী বয়সে অকারণে সে ছেলেটাও গেল সে কি অবস্থা বিভৎস তাই কল্পনা করি মানুষ কি ধরনের মায়ার মধ্যে জড়িত রয়েছে আর তারা অপ্রাকৃত রজ্ কিছু বুঝতে পারছে না ভগবানের আজ অলম্বিত ভুজ আয়ত লোচন পদ্মপলাশ লোচন তারা এরকম ভুজ বিশাল বিস্তৃত ভুজ সে দেখলেই সব সমস্ত জগতের পাগল হইয়া যায় তারা আর কামিনীদের তো কথাই নেই আরে কৃষ্ণ ভগবানের কাছে ছেড়ে দাও খালি উদ্ধবজি মহারাজ আমি উদ্ধবকে কৃষ্ণের মতো দেখতেছিল আকার আকৃতি যদি সুখদেব গোস্বামীর কথা আমি যখন ভাগবতের প্রথম স্কন্ধ আলোচনা করেছিলাম মনে করে দেখো তখন কি বলেছিলাম আমি। গোস্বামী যে ষোলো বছরে ছেলেটা যে পরমংশ ল্যাংটো সেই কাপড় চুপড় জানে না পরমাংস এরকম আসছে কোকড়া কোকড়া চুল আজানলম্বিত পুজো এখানে কোকড়া কুকড়া চুল আর সেই যখন আসছে রাস্তা দিয়ে বাচ্চা ছেলেগুলো বুঝতে পারছে না তারাই ঢিল মনে করছে পাগল একটা পরমাংশ শ্রেষ্ঠ নাঙ্গা বাবা আয়ে গেয় ও তো এখন কি পরমাংশা কারা জানতে পারলো ওই যখন সেই সভাতে এলো তখন সবাই উঠে দাঁড়াচ্ছে একটা ল্যাংটো এসেছে কোথায় উঠে দাঁড়ালে বোধহয় ল্যাংটো হয় যারা লক্ষণ জানে জানে ওরা লক্ষণ জানে ল্যাংটন হয় এ পরমাংশ শ্রেষ্ঠ অবধূ সেই জন্য বাবা পর বাবা থেকে ধর্ম পরাশর হ্যাঁ ব্যাসদেবজি সবাই পাগলের মধ্যে উঠে দাঁড়াল এসে গেছে আরে কেন এ তো ছেলে ষোলো বলে বললে তুমি তো দেখছো ষোলো এই সুখদেব গো তাকে দর্শন করে কামিনীকুল পাগল হয়ে যাবে কণ্ঠে শঙ্খের মতো দাগ আপুর ও কোঁকড়া কোঁকড়া চুল আজহানলম্বিত ভাগ বাহু তার দর্শন দেখলে পকে পাগল হয়ে যাবে কৃষ্ণের কথা আমি ছেড়ে দিলাম শ্যামল বরণ অপূর্ব তাহলে এখানে এই যে বিক্রীর বিষ্ণু বিষ্ণু বলল কেন এক একটা শব্দের ব্যাখ্যা অনেক সময় লাগে বিষ্ণু বলা হলো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ শত শত কোটি গোপিকা নিয়ে একসঙ্গে করেছেন সেই জন্য সেখানে এই যে তার প্রভাবটা এটা বজবার জন্য বিষ্ণু সর্বভূতে বিশী প্রবিষ্ট হয়ে রয়েছেন অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যার প্রতাপ সেই জন্য কৃষ্ণ কথাটা উচ্চারণ না করে কৃষ্ণ তো মধুর পর ব্যাখ্যা ঐশ্বর্যপর ভাবটা এখানে ঢুকিয়ে দিন ইচ্ছে করে মধুর পর ভাবটা এখন দিচ্ছে না দিয়ে আগে তোমাকে বোঝাচ্ছে সেই জন্য হীরুদৃষ্ণু এটা কৃষ্ণকেই মিন করছে কৃষ্ণের যে অগাধ প্রভাব আর শ্রদ্ধান্বিত অনুশ্রীমাদ এখানে অনেক লোক বৃন্দাবনে বিভিন্ন কদাকার ব্যাখ্যা করেন তাদের ভেতরে কাম আছে সেটাকে পরিপূরণের জন্য গোপীকাগণের সঙ্গে কৃষ্ণের কুৎসিক ব্যাখ্যা করেন সেটা নিষেধ করা আছে এই শ্লোকের ব্যাখ্যা করতে আমার দিন সময় লাগবে আমি খালি স্পর্শ করে যাচ্ছি শ্রদ্ধা নিত প্রথম কথা শ্রদ্ধা শব্দে কহে সুদ্ধির বিশ্বাস বলা আছে শ্রদ্ধা শব্দে কহে কৃষ্ণ ভক্তি করলে সব হয়ে যাবে এইটা এটাকে বলে শ্রদ্ধা বোঝা গেল কি বললাম কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয় এটা যার বিশ্বাস আছে এটাকে বলে শ্রদ্ধা এই শ্রদ্ধা নিয়ে তাও ওপরের স্টেজে যেতে হবে শ্রদ্ধা নিত অনুশ্রীণবাদ এরকম শ্রদ্ধা কার হয় যিনি অনুশ্রীণবাদ এই কথারা বুঝেছেন তিনি গুরু বৈষ্ণবের সেই পরমাংস গুরু যিনি রাধাভাবের কথা জানেন যিনি গৌরাঙ্গের পূর্ণ কৃপা পেয়েছেন বোঝা গেল হবে তুমি দুঃখ পেলে কিছু করাননি কোন গুরুকে যেতে হবে যিনি গৌরাঙ্গের পূর্ণ কৃপা পেয়েছেন নাহলে তো তোমার এই চ্যাপ্টারের তোমার অনন্তকালে সব প্রশ্নই আসে না কেন তুমি এই কোশ্চেন গুলো তুলছ সেই গুরু পদ্মী গুরু গৌরাঙ্গের পূর্ণ কীভা পেয়েছেন এবং রাধারণী পূর্ণ কীভা পেয়েছেন গৌরাঙ্গের পূর্ণ কীভাবে রাধারণী রহস্য জেনেছেন গুরু কে হতে পারে তোমার এখনো সংশয় রয়েছে কেন তাহলে তুমি গুরু লাভ করনি গুরু লাভ করার সঙ্গে সঙ্গে তুই সংশয় চলে যায় স্বাস্থ্য বলছেন আমি তো বলেছি কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্য উপকারক নিষ্পৃহ সর্বত সিদ্ধিও সর্ববিদ্যা বিশারধা সর্বসংশয় সংা অনলস গুরু রাহিত এবার এর ব্যাখ্যা করলে বুঝবে তা তোমার সন্দেহ কি করে থাকবে গুরুচরণাশ্রয় হয়নি তালে। তোমার গুরু গুরুচরণাশ্রয় হয়নি গুরু তো সর্ব সংশয়চ্ছিন্ন করে দেবেন তোমা আর সেই কিপাজি গুরু পাননি যদি তোমাকে অন্য কোনো গুরু তুমি পেয়ে থাকো তার তুমি রাধারানীর রাজ্যে প্রবেশ করতে পারবে না তুমি তো সেই ক্লাসে অ্যাডমিশন নওনি নি তোমার তো অ্যাডমিশনেই প্রথমেই তোমার কমই রয়ে গেছে তুমি ল কলেজে অ্যাডমিশন করেছো তুমি কি করে চার্টার অ্যাকাউন্টেন্ট পাস করবে যে কলেজে ভর্তি হয়েছ সেটা পাস করো এটা হয় নাকি তাও যদি পাস করো ঠিকঠাক কথাগুলো একটা যুক্তি যুক্তিসংক হওয়া দরকার সেই জন্য শ্রদ্ধান অনুশ্রীণবাদ এই অনুশ্রীণীবাদের মধ্যে আমি গোপন কথা জানিয়ে দিলাম যারা রাধারানীর গৌরাঙ্গের পূর্ণ কিবা পেয়ে রাধা রানীর রহস্য জানতে পেরেছেন সেরকম গুরুর কাছে অনুশ্রীণবাদ ইউ গো টু দ্যাম এবার তারা ক্ষিপা করবে কিনা সেটা তাদের ওপর তুমি গেলেই যে ক্ষিপা করে এমন কোনো কথা নেই তোমার যোগ্যতা দেখবে তোমার অন্তরের সংস্কার সব বুঝতে পারবে তাকে কী বা করতেও পারে নাও করতে পারে অযোগ্য ভাবলে কী করবে না অনশ্রেণীবাদ যদি হয় এরকম একটা চান্স যদি হয়ে যায় সেরকম গুরু পেয়ে গেলাম আর তিনি আমাকে পূর্ণ কীভা করলেন উদাহরণ দিন আমাকে যেমন সুখদেব গোস্বামী কী পা করলেন পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ মহাভাগবত হতে পারেন তার ভাগবত লীলা ভাগবতের গোপন গোপন থেকে গোপনীয় লীলা শোনার অধিকার ছিল না কিন্তু যোগ কি তাকে যোগ্যতা অর্পণ করেছেন একমাত্র এই মহাশক্তিশালী গুরুদেব তাকে শক্তি সঞ্চার করেছিলেন তা তার এই তিনি মহাভাগবত দেখেন মহাভারত মহাভাগবতের সংজ্ঞা বিভিন্ন রকম আছে মহাভাগবত হলেই যে থাকে ভগবানের গোপন নীলা জানবে এমন কোনো কথা নেই সেই নীলাতে সবার প্রবেশ অধিকার নাই সে মধুর রসে মধুর রসের মধ্যে আবার ডিভিশন আছে যারা দ্বারকার ভাগ আছে সেটা প্রথমে আপনাদের জেনে রাখা দরকার তারপর সেই টার্গেটে কোনোদিন যদি কোন জন্মে এগোতে পারেন ভালো কথা আরাধ্য ভগবান এবাম বৃন্দাবনম রাম্যাচিদ উপাসনা ব্রজবদী বর্গে না যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্র আদর না পড়াহা কথাটার মানে যদি বুঝতে পারো তাহলে বলবে চৈতন্য মহাপ্রু কেন অবতার হয়েছিলেন তার গোপন থেকে গোপনীয় কথা যদি জানতে পারো তাহলে তুমি উন্মাদ হয়ে যাবে মহারাজ চৈতন্য মহাপ্রু কী দিতে জগতে তুমি জানতে পারলে না মূর্খ সমাজ জানতে পারল না সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে নোংরা শিক্ষা দেয়া হচ্ছে যে শিক্ষার ফলে কোনোদিন মানুষের মানুষ সত্য জাগ্রত হবে না কি জাগ্রত হবে তাদের তারা ভগবানকে লাভ করবে তো দূরের কথা মানুষ সত্য জাগ্রত হবে না আই ক্যান চ্যালেঞ্জ তাদের সম্মুখে পশুর মতো শিক্ষা সমস্ত দেওয়া হচ্ছে সেই জন্য এখানে এই লীলা জানতে গেলে আপনারা ধৃষ্টতা ক্ষমা করবেন এই সমস্ত জানার অধিকার আপনাদের নাই যদি কোনদিন এরকম কন্ডিশন আসে শ্রদ্ধা নিত অনুসরণে এইসব কথা ব্যাখ্যা করলাম সেই গুরুর কৃপা পান তাহলে সেই ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগ আসায় হৃদয়ের যে কাম আছে দুর্গন্ধ দূষিত সে তোমার আস্তে আস্তে যাবে সেই বৈষ্ণবের কাছে তুমি যদি শুনতে পারো তোমার হৃদয় দুর্গন্ধ দূষিত কাম আস্তে আস্তে যাবে তোমার হৃদয় এমন নির্মল হয়ে যাবে তুমি পাগল হয়ে যাবে এইরকম একটা বাস্তব রাজ্যের সন্ধান তোমাকে শ্রীমদ ভাগবতী মহাপুরাণ দিলেন এবার তুমি কোন পথে এগোবে জীবের যে স্বাধীনতা দেওয়া আছে জীবের স্বাধীনতা দেয়া আছে ভগবান করুণা করে জীবকে স্বাধীনতা দিয়ে রেখেছেন এই স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে চান না যে হল ভগবানের মজা ভগবানের মজা হলো কি ভগবান জীবসকলকে সমস্ত স্বাধীনতা দিয়ে রেখেছেন যদিও তাকে ভাগবতে সরাট বলা হয়েছে কিন্তু তথাপি ভগবান জীবের স্বাতন্ত্রতা নামক স্বাতন্ত্রতা নামক যে রত্ন তারপর কোনোদিনই হস্তক্ষেপ করেন না হস্তক্ষেপ না করে ভগবান চান যে ওরা স্বাভাবিকভাবে আমার প্রতি যদি আকৃষ্ট হয় তাহলে সেটা ভালো যদি স্বাভাবিকভাবে তারা আমার প্রতি আকৃষ্ট হয়ে যায় তাহলে সেটা ভালো আর যদি তা না হয় তাহলে তো মুশকিল ব্যাপার জোর করে ভগবান যদি হয় তাহলে তোমার বিলাস খেলাটা হবে না তোমাকে যদি ঘাড় ধরে কেউ জোর করে নিয়ে আসে জগন্নাথ মন্দিরে তো এসে কী হবে নিজের আকর্ষণ শুনতে পেলে ওখানে ভাগবত কথা হচ্ছে চল চল একটু যাই নিজের আকর্ষণে যদি এলে তো ভালো হলো ঘাট ধরে আনানো যায় না অনেক ব্যক্তির জীবনের পরিবর্তন আমল পরিবর্তন হয়ে যাবে এবং আমি জগন্নাথের থাকে এই প্রতিজ্ঞা করেও বলতে পারি কথা। যে আমি পৃথিবীর কোন দেশে যাবো না খালি এই জগন্নাথের পিঠে পিঠে বসে থাকবো আপনাদের কাছে এক্সিলেন্স দেখবেন সারা পৃথিবীতে প্রচার হয়ে যাবে আমি কোনো বিদেশিকে ডাকতে যাবো না কাউকে না এই জগন্নাথের সামনে প্রতিজ্ঞা করে বললাম কিন্তু সেটা হতে দেবে না এইখানে বসে বসে প্রচার হয়ে যাবে সারা পৃথিবীতে আমি কোথাও যাব না কথা দিলাম আপনাদের এইখানে বসে সারা পৃথিবীতে প্রচার হয়ে যাবে ভগবানের এমন ক্ষমতা আছে আর ভক্তির এমন ক্ষমতা আছে গুরুপ্রাতন্দ্র শিখিয়ে দিচ্ছেন কানে কানে বাবা যেখানে ফুল ফোটে সেখানে সৌগন্ধ সেখানে মধু হয় সেখানে মৌমাছে ডাকতে হয় না ইনভাইট করতে হয় না এমনি তারা যায় মৌমাছিদেরকে ডেকে আনে ওরা নিজে ছোটে সেরকম সমস্ত জায়গা থেকে ছুটে আসবে এইটা হচ্ছে গোপন কথা আমি অনেক কথা বলবা সুযোগ পাচ্ছি না এখানে অক্রুড়িজি অনেক লীলা আমার বর্ণনা বাকি ছিল সেইসব সব কার্তিক মাসে কিছু কিছু বর্ণনা করেছি কিন্তু এখন সময় হচ্ছে না বলে এখানে অক্রুড়িজি মহারাজ হঠাৎ তাড়াতাড়ি করে আমাকে এগত হবে অক্রুরিজি মহারাজ এসছেন মথুরা থেকে কংস তাকে পাঠিয়েছে কংসের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম আছে কংস চাইছে ভগবানকে যাকে ভগবান আমরা বলি কংস বা অসুর দায়ী ওসুর যারা রাক্ষস এদের ফার্স্ট টার্গেট হলো যে ভগবত বস্তু বলে কোনো কিছু রাখবো না ওটা উড়িয়ে দাও ভেঙে দাও উড়িয়ে দাও যে স্লোগান দেয় জগতের লোক এরকম এবার ভগবান বলে কোনো বস্তু রাখবো না এটা উড়িয়ে দাও রাখবো না কিন্তু ওরা জানে না ভগবানকে ওড়ানো যায় কুচির মতো উড়ে যাবে জগৎ এইভাবে অক্রূরজি এলো অক্রুরী আসার পরে যে সমস্ত বর্ণনা আছে সেগুলো শুনলে আপনারা চোখের জলে ভাসবেন অক্রুর এসে কংসের আদেশে এসে কৃষ্ণকে নিয়ে যেতে কৃষ্ণকে বলরামকে নিয়ে ধনুরযোগ্য আছে মথুরায় প্ল্যান করে তাদেরকে কুস্তি গিখে দিয়ে মেরে ফেলবো দুজনকে বা কচি খেলে দুটো কচি ছেলে গায়ে কত নরম ছেলে ফেলে ওই দুটো কুস্তি গীতকে দিয়ে মেরে ফেলবো ওই প্ল্যান করেছেন অক্রুর জানেন তার ভাগবত্ব অকরূর বললেন আমার সৌভাগ্য বুঝেতে পাঠানো হয়েছে সেখানে অনেক কথা এখন সেখানে গিয়ে কংস আদি বধ করলেন কৃষ্ণ গেলেন তার মধ্যে অনেক কথা আছে কৃষ্ণ গেলেন এবং যশোদাবা নন্দবাবা সমস্ত পাগল হয়ে কন্দন করছেন নন্দবাবা পেছনে গেলেন খাজনা দেবেন খাজনা ট্যাক্স দেবেন কংসকে আর সেখানে বৈজগোপিকারা যেই খবর পাচ্ছেন যে আমাদের আমাদের প্রাণনাথ কৃষ্ণ চলে যাবে সেই যে অবস্থাটা যদি বর্ণনা করা হয় তাহলে মানুষ যদি হয় তা পাগল হয়ে যাবে সেটা বর্ণনা করা যাবেন পুরো যে যে সমস্ত বৈজগোপিকারা আছেন তারা দলে দলে এসছেন তাদের চোখের জলে ব্রজের মাটি পুরো কর্দমাক্ত হয়ে গেছে কর্দমাক্ত হয়ে গেছে তারা অক্রূরকে গালাগাল দিচ্ছেন এটা অক্রূর না ক্রূর এর নাম ক্রু এর নাম অক্রূর কি করে হল এ তো এ তো আমাদের সঙ্গে হিংসা করল আমার আমাদের প্রাণটাকে হৃৎপিণ্ড তাকে নিয়ে চলে যাচ্ছে কৃষ্ণকে কিছুতেই তারা যেতে দেবেন না যখন তারা অপেক্ষা করলেন যদি আমাদের গুরুজনগণ আমাদের গুরুজনগণ যদি বাধা দেয় তাহলে আমাদের কাজটা সিদ্ধ হবে দেখবেন গুরুজনগণ কিছু বলছে না তখন তারা লজ্জার মাথাকে কঙ্কন দিয়ে এই চুরি দিয়ে এই রথের মধ্যে আঘাত করতে আরম্ভ করলেন কাঁদতে আরম্ভ করলেন মাথা রথেতে ঠুকছেন আর রাস্তায় পড়ে গেছেন রথকে যেতে দেবেন না রাস্তার মধ্যে শুয়ে পড়েছেন সব সবাই রাস্তায় শুয়ে পড়েছেন আর অক্রূরকে সমাজ গালাগাল দিচ্ছেন আমাদের প্রাণনাথ আমাদের জীবনটাকে নিয়ে চলে যেন ব্রজের জীবন গোকুলানন্দ ব্রজের জীবন তাকে চলে যাবে কি করে আমরা মেনে নেব এটা কিছুতেই সে কথা আসুক কৃষ্ণ তখন রথ থেকে নামলেন গুরুজনরা রয়েছে তাদের সামনে প্রেয়সীদের সঙ্গে কথা বলা যায় না বেশি ধীরে ধীরে আস্তে আস্তে তাদেরকে সান্ত্বনা দিলে ইশারা দিয়ে কিছু চিন্তা করো না গোপীগণ আমি আসব। আবার চলে আসব। সেই যে কথা বলে গেলেন যে আমি আসবো আর তিনি ফিরে এলেন না আর তখন যে ব্রজের অবস্থাটা যদি বর্ণনা করা হয় তখন পাগল হয়ে যাবেন কিন্তু গুপ্ত সিদ্ধান্ত এই জীব স্বাইপাদ বলছেন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ যান নাই নন্দনন্দন কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন তাদের ভালোবাসার এক্সেলেন্সি কিরকম ভালোবাসে আমার বিরহজনতা কিরকম হয় এটাকে আস্বাদন করার জন্য ছিলেন। অন্তরালে যেমন সচিমাকে। দেখা কখনও কখনও পুরুষোত্তম ধাম থেকে এসে ভোজন করে যেতেন মা কি কী দেখছি নিমাই খাচ্ছে আবার দেখছেন নেই কোথায় গেল এরকম কৃষ্ণ ভগবান অন্তরালে থেকে গোপিকাগণের প্রেম আস্বাদন করতেন কখনো কখনো যেছেই তো কৃষ্ণ আবার দেখছি কই না আমাদের ভুল দেখলাম এইভাবে দেখতেন জ্ঞানগুদ্রি নামক এক জায়গা আছে সেখানে উদ্ধবজি মহারাজ উদ্ধবজি মহারাজকে কৃষ্ণ ভগবান ছিলেন। উদ্ধবজি মহারাজকে কৃষ্ণ ভগবান পাঠিয়েছিলেন পরে যখন তিনি এই শিক্ষা লাভ হয়ে গেছিল এই সন্দীপুনিমুনির কাছে অনেক কথা আমি সব জিষ্ট বলে যাচ্ছি সন্দীপুনিমুনির কাছে চৌষট্টি বিদ্যা চৌষট্টি দিনেতে আয়ত্ত করার পর কৃষ্ণবলরাম পুরাণ পুরুষত্তম তিনি যখন ফিরে এলেন দেবকী বাসুদেবকে কৃপা করলেন তারপরে তো সেখান থেকে বিরহ না, যখন খবর পাচ্ছেন জানতে পাচ্ছেন যে গোপীগাগণের মরণান্ত অবস্থা মৃত্যু ভালো ছিল এই যন্ত্রণাটা ভালো নয় ভগবান শ্রীকৃষ্ণ অকৃতজ্ঞ নন তিনি চিন্তা করেছেন আমি কী করতে পারি মথুরা থেকে এখন সেখানে নন্দব্রজেতে পাঠালেন কাকে উদ্ধবজি মহারাজকে উদ্ধবজি মহারাজকে পাঠিয়েছিলেন ছিলেন তাওসে পাঠাবার আগে যে বিনয় যে যন্ত্রণা যে যন্ত্রণা যে বিনয় ভগবানের হৃদয়তে উদ্দলিত হয়েছিল সেসব কথা বদ্ধজীব কখনো শুনতে পারবে না তার অধিকারও নেই সেসব কথা। অনুভব করতে পারবে না যদি হৃদয়টাকে সরস করতে পারো জড় বিষয় ত্যাগ করে দুর্গন্ধ দুষ্টি কামনা বাসনা তাহলে কোনোদিন তোমাদের উপরে যদি ভগবানের করুণা হয় তাহলে তোমরা কোনোদিন এইসব কথার বর্ণ বিসর্গ উপলব্ধি করো সেখানে বলছেন এই অধ্যায়তে সেখানে সেখানে উদ্ধবজিকে হাতে হাত ধরে একটা গোপন ঘরে নিয়ে গেছেন নিয়ে গিয়ে ঘরে কেউ নেই উদ্ধব হচ্ছে কৃষ্ণের সখা আবার মন্ত্রী ছোটবেলা থেকে উদ্ধব যখন খেলা করতেন তখন কৃষ্ণের মূর্তি তৈরি করে সেই মূর্তি নিয়ে খেলা করতেন ছোটবেলা থেকে কৃষ্ণের এমন ধ্যান করতেন যাতে কৃষ্ণের রূপটা তিনি জীবন জীবদ্দশায় কৃষ্ণের রূপ প্রাপ্ত হয়েছিলেন তোমাদের এসব কথায় বিশ্বাস হয় না যখন গিরগিটি গাছের মধ্যে থাকে কোনো একটা জায়গা আত্মবহন করবে সেই গাছের ডালে গিয়ে হঠাৎ সবুজ হয়ে গেল একটু আগে কিন্তু ক্ষয়রই ছিল সেই যদি ধ্যান করে এরকম চেঞ্জ করতে পারে নিজের শরীরের রং তাহলে তুমি কেন বিশ্বাস করছো না আরও ভাগবতে অনেক প্রমাণ দেওয়া আছে আমি সেসব প্রমাণ উল্লেখ করব কখন সময় বা এতে চলে এলো আজ একাদশী আর দুদিন পর এই সব সব সেই জন্য বলছেন এখানে উদ্ধবকে গোপন ঘরে নিয়ে গিয়ে হাতের ওপর হাত ধরেছেন পাশে বসিয়েছেন চোখে জল নিয়ে খাঁদছেন উদ্ধবকে হাতে বলছেন উদ্ধব দয়া করে তোমাকে একটু বোঝেই যেতে হবে বোঝে গিয়ে আমার যে কাজ আমার করা দরকার আমি পারব না তোমাকেই যেতে হবে তোমাকে যেতে হবে সেখানে বলে যেভাবে তাকে হাতের ওপর হাত নিয়ে প্রফন্ন একবার মানে করুণাময় ভগবান যেভাবে বলছেন কেন তার আরতি শেষ নেই কেন যাবেন কোথায় বলছেন যাবেন বৃন্দাবন অন্তক্রমণে জীবন দাবণের অন্তঃকরণে সবাই যেতে পারেন না সেখানে বলছেন সেটা কালকে বিস্তৃত ব্যাখ্যা হবে সেখানে সুখদেব গোস্বাই বলছেন বৃষিনাম প্রবর মন্ত্রী কৃষ্ণস্ব দৈত্য বৃহস্পতিহে সাক্ষাত উদ্ধব বুদ্ধি সপ্তম কি বললেন বৃষিনাম প্রবর মন্ত্রী বৃষিনাম প্রবর মন্ত্রী বৃষিগণের মধ্যে প্রবর সবচেয়ে শ্রেষ্ঠ और हम मंत्री विभिन्न परामर्श दें विभिन्न विपद आपद को उपदेश करें ऋषि नाम ऋषि वंशे ऋषि वंशीयन जरा राजबड़ मंत्री और कृष्णस्व दैत शाखा दवत का चिंता चेतना भगवान संगे मिले गे उद्धव चिंता चेतना कृष्ण संगे मिले ग কৃষ্ণের সঙ্গে মিলে গেছে শুধু না কৃষ্ণের রূপটা সাজুজ্য পেয়েছে তার এ দেহ থাকতে থাকতে এসে কৃষ্ণের মত রূপ পেয়েছে কেউ যদি দূর থেকে কৃষ্ণকে উদ্ধবকে দেখে এই কৃষ্ণ কোথাও এলো যদি কেউ দূর থেকে দেখে ফেলে পুরো কৃষ্ণ দেখবে কেন বই যে কৃষ্ণের যে মালাটা ব্যবহার করে সেই মেলা ব্যবহার করে কৃষ্ণ যে কাপড় চোপড় সেটা ব্যবহার করে কৃষ্ণ যা কিছু যা কিছু আছে কৃষ্ণের অলঙ্কার সব সব অধিকার হলো উদ্ধবজি উদ্ধবজি কৃষ্ণের সমস্ত প্রসাদগুলো অলঙ্কার ভোজন সব উচ্ছিষ্ট কৃষ্ণের এবং দেখতে সব ওই অলঙ্কার কাপড় চোপড় চুল সব এরকম একই রকম বাধা দেখতে দূর থেকে গিয়ে কৃষ্ণ আসছি ঘুর থেকে একই গায়ের রঙ সবকিছু এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে উদ্ধবকে একটু আমার থেকে নিচু ভাববে না ন উদ্ধপও অনু অপি মনুন নেভার থিং দ্যাট উদ্ধব ইজ লেসার দেন মি আমার থেকে ছোট অল্প হ্যাঁ এরা মনে করবে না সেই জন্য সেখানে বলছেন আরও কি উদাহরণ দিলেন কৃষ্ণস্বর দ্বৈত শাখা দ্বৈত সখা মানে যার কাছে গোপন থেকে গোপনীয় কথা বলা যায় সে চৈত সব কথা দেখবেন আপনারা সবার কাছে বলতে পারেন না এমন কো বন্ধু থাকে তার কাছে গোপন থেকে গোপনীয় কথা বলা যায় এমন শিষ্য থাকে যার কাছে গুরুদেব গোপন কথা বলেন কিন্তু সবার কাছে বলেন না সবাই শিষ্য হয় উনি শিষ্য মা মা পর্বীয় কত শিষ্য সে ভক্তগীত মাধবোস্বী মায় বলেছেন আমি জীবনে দুজন শিষ্য পেয়েছি শ্রী সন্তকোস্মী মায় বলেছেন জীবনে আমি একজন শিষ্য পেয়েছি এবার বোঝু একজন শিষ্য পেয়েছি বলেছি মিষ্ঠ থেকে যাচ্ছে ছয় জয় শিষ্য তিনি বলে গেছেন আমি জীবনে একজন শিষ্য পেয়েছি তার কথা শুনলে আপনারা কেঁদে ফেলবেন সেই শিষ্য যখন দেহ ছাড়ল শিল সন্তকোষি মহারাজ তার ফটোটাকে একে বলে শিষ্যের সঙ্গে গুরুৎসম্বন্ধ জেনে রাখো কান খুলে সেই শিষ্যের যখন সে বলে গুরুদেবের কাছে চিঠি লিখে দেনা পাওনা কোথায় মঠের কি আছে সবচেয়ে গুরুদেব আমি বোধহয় আবার চিরকালের মতো চলে যাচ্ছি আপনার চরণ চিন্তা করে হয়তো যদি আপনি আমাকে টেনে নেন আপনার ধামে গিয়ে দেখা হবে এখন আমি চললাম এই বলে যে গেলেন তো সত্যি সত্যিই গেলেন সন্ত গোস্বীমা কান্না দেখলে বুঝতে পারতেন শিষ্য কাকে বলে গুরু কাকে বলে আর তখন তার এই ফটোটাকে নিয়ে তিনি বিষ্ণার মাথার উপরে রাখতেন সকালবেলা উঠেই আগে গুরুদেব বৈষ্ণবকে চিন্তা করে তার মুখটা দেখতেন এবার বুঝে থাকবে গুরুদেবের সঙ্গে বৈষ্ণবের সম্বন্ধ কিরম হয় শিষ্যের সঙ্গে গুরুদেবের সম্বন্ধ তিনি বলেছিলেন একটাই শিষ্য পেয়েছি জীবনে আর শিষ্য পায়নি শাসনই মানে না শিষ্য কি করে সেই জন্য বলছেন দ্বৈত শাখা যার কাছে গোপন থেকে গোপনীয় কথা সমস্ত বলা যায় আর তারপরে পরিচয় দিচ্ছেন তারপরে তার কত গুণ জানো কিরকম বলে শীর্ষ শিষ্য বৃহস্পতি বৃহস্পতি সাক্ষাৎ বৃহস্পতি তার শিষ্য সেখান থেকে সেখান থেকে সব শিক্ষা পেয়েছেন জ্ঞান বিজ্ঞান দর্শন সব তার কাছ থেকে আর সাক্ষাৎ বুদ্ধি বুদ্ধিসত্তম বুদ্ধি সত্যম বুদ্ধির যে মাপকাঠি আছে সৎ সত্তর সত্তম এই চুদ্ধিসত্তম অর্থাৎ এক্সিলেন্ট পর্যায়ে গেছেন যার বুদ্ধি কৃষ্ণ ছাড়া এক বিন্দু কোনো ডিটাচড হচ্ছে না বোঝা গেল কি বললাম কৃষ্ণকে কৃষ্ণর সঙ্গে এক বিন্দু কোনো সময় ডিটাচড হচ্ছে না অর্থাৎ বিচ্ছিন্ন হচ্ছে না যার মনের ভাব মনের চিন্তন চেতনা সবকিছু কৃষ্ণর সঙ্গে হারমোনাইজ করে গেছে সেই রকম অবস্থা তাই জন্য তাকে যে বুদ্ধি শিষ্য হ শিষ্য বৃহস্পতিহে, হে সাক্ষাত উদ্ধব হ বুদ্ধিসত্তম একজন মহান পুরুষকে কৃষ্ণ ভগবান কি করছেন তম আহো ভগবান তাকে তাকে ডেকে আনলেন ঘরে নিয়ে এসে গোপন ভাবে বসে তম আহ ভগবান পৃষ্ঠম ভক্তমেক পানিম প্রপন্ন আরতি হরি। যিনি জগতে সবার প্রপন্ন যারা হন যারা কান্নাকাটি করেন সবাইকে এক আশীর্বাদে সব পূরণ করে দিতে সেই হরি প্রপন্ন আরতি হরি। তিনি নাকি তার ভেতরে আরতি হচ্ছে তিনি নাকি অনন্ত জগতের আরতিকে হরণ করে নেন কার কি দুঃখ আছে বল আমাকে আবার কাউকে দুঃখ দেন ওই দুঃখটা পেলেই প্রেম লাভ করবে প্রেম লাভ করবে বিরহ যন্ত্রণা ভজন রাজ্যের গৌড়ীয় ভজনের গোপন রহস্য হল বিরহ যন্ত্রণা গোপন রহস্য হল ভজন রাজ্যের বিরহ যন্ত্রণা অনুভব করা যে কিভাবে কিভাবে আমি ভগবান থেকে দূরে রয়েছি পাননা থেকে দূরে এই বীরহযন্ত্রণা যে যত অনুভব করবেন সে তত ভজন যে গিয়েছেন কে কত ভাষণ দিতে পারেন তিনি ভজন রাজ্যে গণনি সেইদিন বলছেন গৃহীত্যা পানিনা, পানিম প্রপণাতি হরোহরি হরি তাকে বলছেন গচ্ছব হে উদ্ধব উদ্ধব গচ্ছো গচ্ছ উদ্ধব ব্রজম সৌম্য পৃথিহ্ন আমার পিতা মাতা সমস্ত মৃত্যু মুখে পতিত হচ্ছে তাদের কাতর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না উদ্ধব তোমাকেই যেতে হবে অন্য কাউকে পাঠালে হবে না আর আমিও এখন যেতে পারছি না কিছু বাধা আছে গচ্ছদ্ভব গচ্ছোদ্ভব ব্রজম সৌম্য প্রিতণ প্রীতিমাবাহ এখানে সৌম্য কথাটা বলা হয়েছে এটা আমি শ্রীল সন্ত্রী মহারাজের ওখানে ব্যাখ্যা সম্বন্ধে তার বিরহতিথিতে বলেছিলাম যে কোন শিষ্যকে গুরুদেব কখন বলেন এস এছে সৌম্য শিষ্য সোবার সোবার সোবার বলা হয় ইংরেজিতে ওয়ে ইউ আর সোবার ডিসাইথল ওয়ে গুরুজি ইউ ক্যান নো অস অফ গুরুজি ফ্রম লং ডিস্টেন্স মেবি ইউ আর হিয়ার ইন শাকদা বাট ইউ দ্যাট ইস কল গুরু দর্শন দেন ইউ আর সোবার বলা হয় বলে যে সময় তিনি কি করেন যে গুরুদেবের সঙ্গে হৃদয়টাকে সম্পূর্ণ গুরুদেবের সঙ্গে মিলিয়ে ফেলেছেন বোঝা যাচ্ছে না কোনটা গুরুদেব কোনটা শিষ্য শিষ্য যখন বাস্তব শিষ্য হয় তখন সে গুরু হয়ে যায় তাকে গুরু বানানো হয় না চলো এসো guru গুরু বানিয়ে দিই Gumi গুমি guri করো মহারাজ গুরুগির ধরনের জিনিস নয় গুরুদেব যদি ইচ্ছা করে কাগুলো গোপনে গুরু বানিয়ে দেবে এগিয়ে গুরু বানিয়ে দিলাম যা এর কাছেই কাছে পাবি এর কাছে বলছেন যে গুরুদেবের সঙ্গে যখন শিষ্য একাকার হয়ে যায় সেটাই ভক্তিম ঠাকুর সুন্দরভাবে কীর্তন হতে বলছেন গুরু মুখ পদ্ম বাক্য হৃদয় করিয়া ঐক্য আরনা না করিয় মানে আশা এইটা যতক্ষণ পর্যন্ত না হয় তখন তুমি বাস্তব গুরুদেবের অন্তকরণের কোনো ভাব তুমি জানতে পারবে না আর বলছে গচ্ছদ্ব ব্রজম সৌম্য পিত প্রীতি মা বাহা প্রীতি পিতৃ আমার যে পিতা মাতা সব আছে যে গুরুজনরা ওদের প্রাণ যেতে বসেছে প্রাণ যেতে বসেছে খালি আমার প্রতি তাদের যে উৎখণ্ঠা ভালোবাসা এই আমার প্রতি তাদের যে ভক্তি এইটি বোধে অমৃত এই জন্যই বলতে মরছে না এই জন্য তারা মরছে না তাহলে তো এতদিনে মরে যাওয়ার কথা ছিল মরছে না কেন ওই যে বলেছি ময় ভক্তির হেভূত নাম অমৃতায় কল্পথে অমৃত পান করছে তারা বৃহ যন্ত্রণায় যন্ত্রণাও ভোগ করছে কিন্তু ভক্তি অমৃত আস্বাদন করছে এই তারা মরেনি তা না মরে যাওয়ার কথা শরীর এরকম হয়ে গেছে কিচ্ছু নেই হাওয়াতে ওড়ে যশোদা মা নন্দবাবা যখন থেকে গোপাল গেছেন তখন থেকে খাননি তখন থেকে উনুনের মধ্যে মাকসরা বাসা করেছে গোপিকাগণ অজরে কান্না করছেন তাদের বিরহ যন্ত্রণা সহ্য করা যায় পৃথিবী ফাঁক হয়ে যাবে আর তারপর বলছেন তারপর পরের লাইনে বলছেন গোপী নাম মত বিয়গাধিম মত সন্দেশ গোপী নাম এটা গোপনে বলছেন আস্তা পিতা মাতার কথা তো হল এবার যে কথা তোমাকে ছাড়া কাউকে বলা যায় না সখা হে বন্ধু তুমি শোনো যে কথা বলছি এটা গোপন কথা গোপী নাম মত বিয়গাধিম তারা আমার বিরহ যন্ত্রণায় तर प्राण शेष तार बेचे नहीं जन गोपीना मद वियगा मान सागर बरह सागर जंत्रणा सागरे डूबे गेरक अवस्थाएं तुम एक क्ष को দয়া করে যাও তুমি সেখানে গিয়ে মত সন্দেশই আমার যে খবর আমি যে ভালো আছি আমি যে আসবো শিগগিরই এসব কথা তাদের বলে তাদেরকে কোনো মতে বাঁচিয়ে রাখো তুমি তাদেরকে গিয়ে রাখো বাঁচিয়ে মত সন্দেশই বিমোচয়ও তাদেরকে দুঃখটাকে একটু হাঁটাও আমি জানি দুঃখ যাওয়ার নয় কিন্তু যেহেতু তুমি আমার স্বরূপ স্বারূপ্য প্রাপ্ত হয়েছ তুমি আমার মতো আচার আচরণ নম্রতা বিনয় ভালোবাসা আমার হৃদয়ের সব কিছু প্রীতি করেছ আমার মনে হয় তুমি গেলে মনে হয় আমি নিশ্চিত তারা কিছু দুঃখ তাদের অপনোদন হতে পারে সেই জন্য উদ্ধবজি মহারাজকে তিনি পাঠালেন উদ্ধবজি মহারাজ সেখানে পৌঁছেছিলেন অনেক কথা আমি বলতে পারছি না সেখানে উদ্ধবকে নন্দ ব্রোজের মধ্যে যে সব জিনিস দেখেছিলেন যেতে যেতে তাতেই উদ্ধবজি পাগল হয়ে গেছিলেন উদ্ধবজি যখন গিয়ে পৌঁছিলেন তখন সায়ঙ্কাল হয়েছে সবাই নিজের নিজের গোঠে চলে গেছেন সবাই ব্রোজের মধ্যে যেন একটা অশনী সংকেত মনে করি একটা বিপদ কৃষ্ণ নেই কৃষ্ণ থাকলে যদি কৃষ্ণ এই সময় সায়ংকালে থাকত কত হই হৈ এই গৌচরণে কৃষ্ণ এখানে গেছে সব হই এখন সব মনে হচ্ছে যেন মরা সব যেন শেষ হয়ে গেছে কিছু যেন বাতি জ্বলছে এক একটা ঘরে প্রদীপ সেচ আর যেন মনে হচ্ছে তারা জীবনটাকে শেষ করে দিতে চান তাদের জীবনের কোনো আশা নেই এইজন্য জন্য গৌদহন আদি বিভিন্ন কার্যও যে অপার উৎসাহ তাদের মধ্যে থাকতো এখন কৃষ্ণ বিরহতে সেগুলো মনে হচ্ছে না কোনো মতে জীবনটাকে ধরে রয়েছেন ব্রজের মধ্যে শান্ত সৃষ্ট পরিবেশ সব আজ কোনো কোনো জায়গায় কান্নার আওয়াজ কোনো কোন জায়গায় কোন কিছু বিরহ যন্ত্রণা ভোগ করছেন ভেতরে আর উদ্ধবজি দেখছেন ব্রোজের এরকম অবস্থা কেন ব্রোজে তো আনন্দ উৎসব হয় সব সময় কিন্তু কৃষ্ণ নেই আজকে তাকে যখন খবর পেলেন তখন সে আস্তে আস্তে কৃষ্ণকে এই এই উদ্ধবজি মহারাজকে নন্দ মহারাজ উপরে নিয়ে গেলেন সেখানে উদ্ধব সেখানে এই উদ্ধবের সঙ্গে নন্দমহারাজ যশোদা মায়ের যে কথোপকথন আমি কিঞ্চিত আলোচনা করব কালকে সেখানে যে কান্না যশোদামার যশোদা মা এতক্ষণ যে কান ছিলেন এখন উদ্ধবকে দেখে আরও যন্ত্রণা বৃদ্ধি পেতে কেন উদ্ধবকে জানেন কৃষ্ণের প্রিয় সখা তার সম্বন্ধে জিজ্ঞাসা করার ক্ষমতা নেই খালি কাঁদছেন যে একটা প্রশ্ন করবেন যে ধৈর্য সেটাও নাই এই অবস্থা তখন নন্দ মহারাজের সঙ্গে সারা রাত ব্যাপী কি কি কথা হয়েছিল সেই সব কথাগুলো আলোচনা করা হবে কালকে কিঞ্চিত আর যখন সকাল হলো তখন নন্ধ সেই নন্দব্রজের অবস্থাটা কীরকম জানবার জন্য উদ্ধবজি মহারাজ বেলায় সমস্ত কিছু ক্রিয়াকর্ম করে ধীরে ধীরে সবে আস্তে আস্তে অরুণোদয় হচ্ছে অরুণোদয় হচ্ছে সবে সে অন্ধকার আস্তে আস্তে তার মধ্যে নেবে ব্রজের বিভিন্ন জায়গায় দেখছেন দেখছেন কোনো জায়গায় শোকের আগুন কোনো জায়গায় রম অবস্থা কোনো কোনো জায়গায় হয়তো কেউ কৃষ্ণকে স্মরণ করে কিছু গান গাইছেন বিরহ যন্ত্রণায় তারপর যখন আস্তে আস্তে সকাল হতে আরম্ভ করলো সব জায়গায় হৈ হৈ খবর বলে কৃষ্ণ এসছে কৃষ্ণ এসছে বলে না তো কৃষ্ণ নয় কৃষ্ণের মতো কৃষ্ণ তো নয় এখানে তো কস্তুভনই নাই গোপিকারা যখন খবর পেলেন দলে দলে গোপিকারা সব যে যে অবস্থায় ছিলেন পাগলের মধ্যে আসতে আরম্ভ ফুল প্রুফস এই কৃষ্ণ এসে গেছে দূর থেকে যখন দেখছেন কৃষ্ণ এসে গেছে রাধানিনী বলছেন না কৃষ্ণ নয় যদি কৃষ্ণ হতো তাহলে আমার মধ্যে বাত্সল্য জাগত না রাধারানী তার মধ্যে বাতৎসল্য জাগছে পুত্রের ভাবনা জাগছে সবাই তার অ্যাকচুয়ালি আমরা রাধারানীকে মা বলতে পারি না বলবে রসটা নষ্ট হয়ে যাবে সমস্ত জগতের কিন্তু মূল তিনি কিন্তু বলা যায় না যারা এই রসে ভজন করবেন তারা ওইভাবে দেখলে রসটাই শেষ মা বাবার রহলীলা মা বাবার রহলীলা আলোচনা করবে এটা কী করে হয় প্রাকৃত কবি যারা আছেন কালিদাস আদি এরা প্রাকৃত কবি প্রাকৃত কবি নয় তারা যেমন বর্ণনা করেছেন তাদের লেখনীতে আমরা দেখতে পাই এসব এসব রসাভাস রয়েছে বলছেন শঙ্কর হরগৌরীকে পিতামাতা বলেছেন বর্ণনাতে আবার বলে পরবর্তী জায়গায় হরগৌরীর গোপনলীলা বর্ণনা করছে কী করে ভাব মা বাবার গোপনলীলায় তো তোমার অধিকার নেই পিতামাতার রহলীলায় পুত্রের অধিকার নেই এইটিকে বলো রসাভাস হতে পারেছি কালিদাস কালিদাস হতপ্রীতি এদের সমস্ত কবিতায় বিভিন্ন দোষ আছে যেহেতু তারা অপ্রাকৃত সরস্বতীরকে বা পাননি প্রাকৃত সরস্বতীরকে বা পেয়েছেন এই জগতের সরস্বতীর সেই জন্য সেখানে গোপনে সেই উদ্ধবজিকে দেখে তখন রাধারানী বুঝতে পেরেছেন যে এই কৃষ্ণের মতো রূপে যে উদ্ধব উধ এসছে উদ্ধবকে উধো বলতেন ওরা বোঝো ভাষায় তাকে নিয়ে গিয়ে সেই কলা বাগানে সেটাকে বলে জ্ঞানগুদ্রী সেখানে নিয়ে গিয়ে বসালেন গোপন জায়গায় গোপিকাগঞ্জ চারিদিকে ঘিরে বসেছেন উদ্ধবজির মধ্যেখানে উদ্ধবজি তাদের যে উপদেশ দেবেন কি উপদেশ দেবেন সেই উপদেশের জায়গাটার নাম হলো জ্ঞানগুদ্রী যমুনা তীরে কলা বাগান মানে গোপন কেউ লোক দেখবে না উদ্ধবজি এবার আসন দিয়েছে উদ্ধবজি বসেছেন কলা পাতার আসনে বসে এবার আস্তে আস্তে সখার কথা কৃষ্ণের কথা আস্তে আস্তে বলবেন গোপন থেকে গোপনীয় কথা তাদের দুঃখ বিমোচনের জন্য কিছু দুঃখ বিমোচন দূরে গাছ দুঃখ আরো বেড়ে গেছে অনেক কথা আছে আমি আলোচনা করব বংশী বিভূষিত করাত নবনী বংশী বিভূষিত করাদ নবনী রদাবাদ পিতাম্বরা ধরণ বিম্ব ফলা ধর পূর্ণেন্দু সুন্দর মুখাদবাদ কৃষ্ণা পরম কমপি ততম নৃষ্ণা পরম কিমপি ততম নে বাঞ্ছা দূরসে বাসন্তভ পতিত পাবনেভাবেভ্যো নমো নম